সপ্তম পর্বে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন একজন সম্মানিত আল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আজকের এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের জন্য বিশেষ করে যে বিষয়টি নিয়ে আপনার এই এটা তো একটা খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া উচিত আজকে যে টপিক সেটা আসলে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যদি আমরা বলি মাইলস্টোন বা বেঞ্চমার্ক হিসেবে যদি বলি যে ইতিহাসকে সংজ্ঞায়িত করে এরকম একটা টপিক সেটা হচ্ছে পাঁচ পাঁচ মেয়ের ব্যাপারে আমরা বলে থাকি আবহাওয়া সবকিছুর পিছনে যে একটা চেঞ্জ আমরা দেখছি এখন এটার পিছনে পাঁচ মে একটা বিশাল ভূমিকা রাখে রাইট আই থিঙ্ক আমরা জিনিসটা যারা বাংলাদেশে পাঁচ মে সময় যারা ছিলাম তারা চেঞ্জটা সবাই আমরা ফিল করি এখন এই পাঁচ মেয়েকে নিয়ে আমাদের একটা আমাদের মুসলিমদের ইসলাম ইসলামের সাথে খুব মানে একটা আন্দোলন বলা যায় যে ফিল করি এই জিনিসটা পাঁচেমের এই বিষয়টা এখন এই পাঁচেমের বিষয়ে আসলে এটা আরো অনেক বেশি আমাদের জন্য আহ কষ্টকর একটা বিষয় কারণ এখানে আমাদের অনেক ভাই সেদিন শহীদ হয়েছিলেন সেই সেই রাতে এবং এই আন্দোলনের ব্যাপারে আমরা যদি আমাদের বাংলাদেশ আমরা যদি ভাবে চিন্তা করে যে বাংলাদেশ অনেক আন্দোলন হয় ভ্যাট বিরোধী আন্দোলন হয় কোটা বিরোধী আন্দোলন হয় তো আজকে একটা ভাই একটা সুন্দর কথা বলছিলেন যে বাংলাদেশে যেতগুলো আন্দোলন হয় সবগুলো স্বার্থভিত্তিক পেটের দায় কিছুটা একটা পেটের দায় থাকে কেউ কোটার ভাগ চায় কেউ স্বার্থের ভাগ চায় যেগুলো অনার্য না ন্যায্যতা আছে সেগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের অ্যাটলিস্ট মনে করতে পারি যে পাঁচে মে যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনটার মধ্যে কোনো পেটের দায় বলে কিছু ছিল না সিম্পলি সাধারণ মানুষ আলেমরা একটা জিনিসের চেহারা বের হয়ে গেছিল তো তখন তো আমি হলে ছিলাম না তো ছুটি ছিল বা দেশের পরিস্থিতির কারণে বাড়িতে ছিলাম কি তো ফেসবুকে অথবা বাস্তবে আমার আশেপাশের মানুষদের মানে চেহারা দেখছিলাম হ্যাঁ মানে আল্লাহ তালা একটা পরিস্থিতি তৈরি করছে যে আসলে নিফাক এবং ইমান দুটা ক্যাম্প মনে হয় অলমোস্ট আলাদা হয়ে গেছিল একটা ব্যাপার এই বিষয়টা নিয়ে আর কি আপনার সাথে আজকে একটা আমরা আলোচনা করবো তো এই আন্দোলনের সাথে বেশ ছিলেন আমরা বাইরে থেকে দেখে অনেক সময় কিছু সময়ুঝবো না বা জানার সুযোগ হয় নাই কিন্তু আপনি আপনারা যারা ভিতরে ছিলেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন আমাদের কাছে যে আসলে আন্দোলনটা কেন আসলো কি কিভাবে আসলো কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে গিয়ে আজ পাঁচ মে এবং পাঁচ মেয়ের পরে আজকে এখন আমরা কোন অবস্থায় আছি মিলে এই জিনিসটা নিয়ে আমরা একটা সাধারণ মানুষটা যেন সেই বিষয়টা নিয়ে আমরা তো এইভাবে একটু যদি বলি যে আসলে আমাদের আলেম আমাদের ট্রেডিশনাল যে আলেম আলাম আছেন আমাদের হিস্ট্রিতে আমরা যদি দেখি যে করেন আপনার এই এই ধরনের ম্যাস মুভমেন্ট একেবারে একদম রাস্তায় নেমে একটা আন্দোলন বা এ ধরনের জিনিস আমাদের আলেমদের কালচারে খুব বেশি আমরা দেখি না ট্রেডিশনাল খুব বেশি দেখি না মনে করেন আমার আমার আমার যত জ্ঞানে বলে আপনি হয়তো ভালো বলতে পারবেন যে আহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে আমাদের খুব বেশি রাজনীতির সাথে দুই হাজার তেরো সালের টা আপনি বিষয়টা কিভাবে দেখেন যে হিস্টোরিক্যালি যে আমাদের আলমদের মুভমেন্ট একটা ধারা যদি বলি দুই সাল একটা বিশেষ কিছু এর মধ্যে কিছু আছে কিনা বা এই অন্য রেসপেক্টে দুই হাজার তেরো সালের কিভাবে দেখেন আচ্ছা রহমান আমরা তো মনে করি যে ২০১৩ সালে একটা দ্বিখণ্ডিত বাংলাদেশের উদ্ভব হয়েছে আমরা এটাকে বলি যে যেকুলারিজম এবং ইসলাম এর প্রশ্নে বাংলাদেশ একটা ধূমজালের ভিতর ছিল যেখানে আদর্শের বিষয়টাকে সামনে না এনে রাজনীতির একটা ধূমচাল সৃষ্টি করে উগ্র বাদকে দেখা দেওয়া হয়েছিল উদার লিবার ধর্ম নিরপেক্ষবাদের মাধ্যমে যার কারণে বহু বছর ধরে এখানে রাজনৈতিক সংঘাত থাকলেও আদর্শিক সংঘাতের যে মূল যে মিরুকরণ এটাকে একটা অস্বীকার করার প্রবণতা ছিল ২০১৩ হাজার তেরো সালে সবকিছু মুকোশ উন্মোচিত হয়েছে এবং এটা এত জোরালভাবে মুকোশটা উন্মোচিত হয়েছে যে আমরা এটাকে বলি যে একটা দ্বিখণ্ডিত বাংলাদেশ একদিকে সাপলা একদিকে শাহবাগ একদিকে হেবাজ ইসলাম একদিকে তথাকৃত নাস্তিকবাদী ব্লাগার আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ওলামাইকরামের যে মুভমেন্টের ইতিহাসে তাদের ঐতিহ্যে সমকালীন খুবই নিকরবর্তী সময়ে এত বড় আন্দোলনের নজি আর নাই ব্রিটিশ গ্রুদ্ধ আন্দোলন পরবর্তী সময়ে আমি মনে করি আমাদের ওলামাইকরামদের ইতিহাস আমরা যে ভালো করে ঘাটি তাহলে এই মুজিদ আলফাস রহমদুল্লাহ থেকে শুরু করে ভাল বসে। এই পর্যন্ত হেমত ইসলামের দুই হাজার সালের আন্দোলন পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু অব্যাহত ছিল আপনি তো ব্রিটিশ আন্দোলনের কথা বলেছেন এরপর পাকিস্তান আন্দোলন পাকিস্তান আন্দোলনটাও কিন্তু এটা ওলামাদেরও অবদান ছিল যদিও সেখানে মধ্যবিত্ত সমাজ মিডল ক্লাস এই আন্দোলনের নেতৃত্বে তারা পরবর্তীতে ব্রিটিশ সম্রাজ্যবাদের সাথে যোগ মাধ্যমে তারা এটা গ্রহণ করে ফেলেছে বলতে গেলে পাকিস্তান রাষ্ট্র কাঠামো একটা পাশ্চাত্য সিস্টেমের বিদ্যুৎ দিয়ে সে রাষ্ট্রের জন্ম হয় সেটা কিন্তু আহ ওলামাদেরকে ব্ল্যাকমেল করে হয়েছে কিন্তু ওলামা এই পাকিস্তান আন্দোলন এ কিন্তু মূল ভূমিকাটা ওলামাদেরই ছিল এরপর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরে যতদিন অখণ্ড পাকিস্তান ছিল বাংলাদেশ স্বাধীনতা আগ পর্যন্ত ওলামা একরাম আহ যেসব কমিটমেন্টের ভিত্তিতে পাকিস্তান আন্দোলনের কথা ওই বলা হয়েছিল সেগুলোর পক্ষে তারা নাজাম ইসলাম বা বিভিন্ন নামে জমিতুল ইসলাম নাম দিয়ে তারা একটা ইসলামাইজেশনের জন্য অর্থাৎ মডার্ন কাঠামো আধুনিক কাঠামোর ইসলামাইজেশন এর জন্য তারা কিন্তু প্রতিনিধি সংক্রান্ত করেছিলেন তবে সেটা ছিল অহিংস আন্দোলন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধ দিয়ে ছিল সেখানে মূল সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে তারা এই কাজটা হয়তো ছিল বাংলাদেশ সৃষ্টির পরে যেটা অত্যন্ত লক্ষণীয় বিষয় সেটা হল যে উনিশশো সালে একত্তর সালে যদিও বাংলাদেশের মানুষের স্বাধীন স্বাধীনতার কথা বলে অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতার কথা বলে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে কিন্তু পরে আমরা যেটা দেখলাম যে এখানে ইসলাম খুবই সৃষ্টি করা হলো এবং একটা রাজনৈতিক সংগ্রামকে সম্পূর্ণ একটা আদর্শিক জায়গা থেকে নিয়ে ডাক করানো হলো এবং সেকুলারিজমের বিষয়টা খুব মারাত্মক আমাদের সামনে চলে আসলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেখানে বলতে গেলে সেখানে ওইভাবে আন্দোলনটা ব্ল্যাকমেলের শিকার হয়েছে সাধারণ জনগণের কৃষক শ্রমিকের আন্দোলনটা চলে গেল ঘুগ্রি কয়েক এলিট এবং মধ্যবিত্ত শহুরে সিভিলারদের হাতে চলে গেল তারা আহ পাকিস্তান বিরোধী রাজনৈতিক অর্থনীতি সংগ্রামটাকে তারা নিয়ে গেল একটা ইসলাম বিরোধী আহ তারা নিয়ে গেল এর ওলাম তখন পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে দীর্ঘ তিন চার পাঁচ বছর তারা ভোজ করে দিয়েছেন পঁচাত্তর সালের রাজনৈতিক পরিবর্তনের পর হাবিজ জুজুর রহমদুল্লাহ আলের নেতৃত্বে ব্যাপক একটা গণজাগরণ সৃষ্টি হয় খেলা আন্দোলনের মাধ্যমে এটা কিন্তু আপনি তিতু মির্জা আন্দোলন হাসান আন্দোলন পাকিস্তান আন্দোলন খেলা আন্দোলনটাকে অবশ্যই রাখা দিতে আপনাদের আমি জানি যে আমাদের আপনাদের বয়স আবার বয়স হবো সেখানে বছর বয়স আমি আমিও তখন ছোট ছিলাম আমার জন্ম উনিশশো চুয়াত্তরে কিন্তু হাবিজুজুর আমি উনি আবার আমার আত্মীয় আমার ভাইয়ের এই দাদা শ্বশুর সেটা ভিন্ন কথা ওনাকে আমি ছোটবেলায় দেখেছি উনি এখানে এসেছেন এবং উনি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আন্দোলনে এই আন্দোলনের জি এর সাথে সময়টাতে না সময়টাতে এই আন্দোলনের মূল বৈশিষ্ট্যটা ছিল পাকিস্তান বাংলাদেশ জন্মের পরে এক ছত্র আওয়ামী লীগের প্রভাবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সময়ে বাসত জাসদ মানে কমিউনিস্ট আন্দোলনগুলো গুলো তারা একটা মানে কি বলে একটা ব্যালেন্স তারা সৃষ্টি করেছিলাম তারাই কিন্তু বিএনপির তেমন ইয়ে হয়নি হাবিজুদন প্রতিষ্ঠিত ছিলোল তখন থেকে দাঁড়াব যেহেতু তখন প্রকাশাল জামাত ইসলাম পার্টি কাজ করতে পারছিল না জামাত ইসলাম নিষিদ্ধ ছিল সবগুলো দল যুদ্ধ করাদের নিষিদ্ধ ছিল তখন খাল আন্দোলন একটা নতুন দাওয়াতি ভীষণ নিয়ে তারা সামনে আসছিল এবং দেখা গেল এখানে প্রাক্তন কমিউনিস্ট বড় বড় লিডাররাও তারা ইসলামী দাওয়া গ্রহণ করে যেমন নেজাজী সাহেব আর অনেকেই তারা এই দাওয়াতে তারা এসেছেন এবং একটা বেশ একটা হয়েছিল শিক্ষিত মহলে মধ্যবিত্ত সমাজকে সেটা ভালো আকর্ষণ করতে পেরেছিল তবে আমাদের ক্রমি ঘরার আন্দোলন একটা দুর্ভাগ্য হলো আমাদের সাংগঠনিক ধারা এখানে একটু দুর্বল সে কারণে আন্দোলনটা কিন্তু সফল হতে পারিনি হাবিজুদ্দুরহাম তুল আন্দোলন পরবর্তী দ্বিতীয় যেটি আমরা আকর্ষণ যেটা দেখি ক্রমি মধ্যে সেটা হচ্ছে বাবরি মসজিদ ভাঙ্গার পরে ভারত বিরোধী একটা বড় ধরনের জাগরণ বাংলাদেশের সৃষ্টি হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ শেখুল আদিস আল্লামা জিলকের নেতৃত্বে তারা ভারত অভিমুখে তারা লং মার্চে তারা যোগ দিয়েছিলেন এবং বেশ কিছু ভাই তখন আমাদের সাহায্য করে এই ঘটনাটিও চঞ্চল মানে জিও বাস্তবতায় পুরো ভারত বাংলাদেশ পুরো এলাকাতে কিন্তু একটা ভালো প্রব পড়েছিল এবং ভারতকে একটা ভালোই কিন্তু এই যুক্তবাদী ভারত পেশাদে রাখা হয়েছিল তখন এই আন্দোলনটা যদিও তখন কোন রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনীতিতে তার কোন গোল ছিল না নির্দিষ্ট টার্গেট ছিল না কিন্তু এই আদর্শিক আন্দোলনটাও কিন্তু বাংলাদেশ এবং ভারতের প্রভাবিত করেছেন এরপর একটা লম্বা একটা ছিল না লম্বা বিরতি অবশ্য এত লম্বা বলা যাবে না কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল এবং যে আন্দোলন বিক্রি এই রাস্তিকবাদের এই যে মানে গুরু বা যে দেশ থেকে বিতারিত হতে হয়েছে এটা কিন্তু একটা বহুত বড় আন্দোলনের মানে ফলাফল জি তসলিম হাসিন বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল এটাও কিন্তু আমিনী এবং শাহুল আদি সাহেব সাহেব মুফতি আজহার হোসেন চৌধুরী সাহেব এবং আমাদের অনন্য শ্রদ্ধা বাজুমা নেতৃত্ব আন্দোলনটা হয়েছিল এরপর একটা লম্বা গ্যাপ ছিল ছোট ছোট কিছু আন্দোলন হয়েছিল মাঝখানে ধরুন ফতোয়া বিরুদ্ধে আন্দোলন ফতোয়া রায় বিরোধী আন্দোলন কিন্তু আমাদের বেশ কিছু ভাই সে করে তো আমি যেটা বলতে চাচ্ছি সেই সুদ আজ থেকে আপনার চারশো বছর আগে থেকে শুরু হওয়া মুজিদার মুল্লের যেটানিক যে আন্দোলন এই বিগত থেকে বছর পর্যন্ত এই একটা ধারাবাহিকতা আছে এবং বিশেষ করে হওয়ার পরেও কিন্তু নানান ভাবে কিন্তু ধারাবাহিক ভাবে অনাময় করলাম রাজপথে অপশক্তির বিরুদ্ধে তারা সরব ছিলেন আমি তো বেশ কয়েকটা উদাহরণ আপনাকে দিলাম হেফাজতের আন্দোলন আন্দোলনটা যেহেতু সমকালীন আন্দোলন এবং এখানে তথ্য প্রযুক্তির জমানা ছিল সেই হিসেবে আন্দোলনটা খুব সহজেই একটা প্রসিদ্ধি লাভ করেছে এবং আধুনিক প্রজন্ম খুব শিক্ষিত আন্দোলনটাকে তারা ওইভাবে ফিল করতে পেরেছে তারা বুঝতে পেরেছে তারা সেটাকে মূল্যায়ন করতে পেরেছে আগে আন্দোলনগুলোর সময় হয়তো এইভাবে তথ্য প্রযুক্তির জোয়ার ছিল না পিটাই ওটা হয়তো ওইভাবে জনগণের ইয়েতে ওইভাবে হয়তো পরিচিত উঠতে পারে নাই নাহলে মোবিলাইজেশন যেটা পাবলিকের এটা কিন্তু বরাবরই প্রত্যেকটা আন্দোলনকে আমরা সম্পৃক্ত করেছে ওলামায় এটা একটা আন্দোলন এবং সংগ্রাম ঐতিহ্য কিন্তু বহাল রয়েছে এবং সাল আন্দোলন পর্যন্ত আলহামদুলিল্লাহ জি আচ্ছা এখন হেফাজতে ইসলামের প্রসঙ্গে যদি আমরা আসি যে মনে করেন এটা দুই সালে প্রতিষ্ঠা করা হয়েছিল দুই হাজার আন্দোলনটা আচ্ছা এটা নিয়ে একটা প্রশ্ন সবাই করে বিশেষ করে বাম ঘরনা থেকে করে আচ্ছা ইসলাম কথা আল্লাহ হেফাজত করবেন আমাদের হেফাজত হ্যাঁ এটা তো অনেক পুরাতন প্রশ্ন এটা সম্পূর্ণ একটি মূর্খতাপূর্ণ প্রশ্ন বামপন্থীদের কারণ এখানে আপনি দেখবেন বাংলাদেশে সেকুলার গোষ্ঠী আর আপনার পাশ্চাত্যের যারা সেকুলার অথবা মুসলিম বিশ্বের মিশর বা ইসলাম হেফাজত শব্দটা তো গ্রামাটিক্যাল অবস্থানটা কিন্তু উর্দু এটা কিন্তু আরবিতে এটা হবে হেফাজতুল ইসলাম অথবা হেফাজুল ইসলাম এ হবে আরবিতে যেটাকে ইনজিউ হেফ যেটা বলা হচ্ছে ওটা আরবি শব্দ হেফ আর যেটা সেটা আমাদের যেমন আমরা বলি গরুকে হেফাজত করবে তোমার সম্পদকে হেবাজ করবে তোমার পরিবার কিন্তু হেবাজ আমাদের পারিপার্শ্বিক ভাষা থেকে আমরা ব্যবহার করে থাকি সুতরাং পারিপার্শিক কোনো ইয়েতে যেমন আমরা হেবাজ করতে হবে ইমানকে হেবাজ করতে হবে এবং আমরা বলে থাকি তো ওইটা আসলে ওইটাকে ওই আপনার এটাকে এত বেশি ক্রিটিক্যাল না গিয়ে এটাকে স্বাভাবিক আমাদের সামাজিক যে হ্যাঁ জি জি জি ওইভাবে বিষয়টা দেখতে হবে নম্বর দুই যদি আমি হেফাজ কিছু ধরে নিলাম করার বাসায় আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে তাজিল করেছি তাকে আমি হেফাজ করবো এটা শব্দের আপেক্ষিক বিষয় শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে জন্য হতে পারে যেমন তাকবীরের বিষয় আমরা বলে থাকি যে এটা তো হয়েছে তো তুমি এটা নিয়ে চিন্তিত কেন তো এটা আপে এটা আপেক্ষিক বিষয় যেহেতু এই ক্ষমতার আল্লাহবাগ সৃষ্টি করেছেন ভালো মন্দের সুপ্রবৃত্তি সুপ্রবৃত্তির মূল যেহেতু সূত্রটা আল্লাহ এখানে সসটা ক্রিয়েটার আল্লাহ সে হিসেবে বিষয়টা আল্লাহ করেছেন আবার যেহেতু আল্লাহ এই কাজের একটা ইচ্ছা শক্তি মানককে দিয়েছেন সে হিসেবে মানবের সুতরাং ইসলামকে হেফাজত করা এটা একটা আপেক্ষিক বিষয় এটা যখন আল্লাহ দিকে যখন এটাকে আমরা ইয়ে করবো তখন সেটা আল্লাহর শক্তির মানদণ্ডে সেটা আমরা বুঝে নেবো আর যখন সেটা আমাদের হেফাজ করবো তখন আমরা আল্লাহর শক্তিকে নিয়েই আল্লাহর শক্তির মাধ্যম হিসেবে আমরা সেটাকে এখানে ধূমজল সৃষ্টি করার কোনো অবকাশ নেই শব্দ নিয়ে খেলা শব্দ ফাট তৈরি করা এরা তো বিভিন্ন শব্দ জঙ্গিবাদ শব্দ তৈরি করে কোন দর্শন তারা বলে ইড তার মানে হচ্ছে অর্থাৎ এই ইড অবৈধ অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি কেউ ভালোবাসে বা ইয়ে করে চুমুদে অথবা এ ধরনের যদি অপকর্ম করে টাকাটি সেটা কোন অপরাধ হবে না মানে ইব চিনি হলে তো সেটা অপরাধ হবে এগুলো আসলে ঈদের ফাঁদে আমরা অনুসর পড়ে যাই যোক এখানে দেখেন আমি শব্দ সম্পর্কে আটটি কথা বলি হাদিস এখানে স্পষ্ট সুস্পষ্ট সহি এবং সহি হাদিস এখানে রসুল্লাহ বলছেন যে হে বৎস তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে ইহফাজিল্লাহ তাজুদ হু আল্লাহকে তুমি হেফাজত করো তুমি আল্লাহকে তোমার পক্ষে তুমি পাবে এখানে তো স্পষ্টভাবে আল্লাহকে হেহাজ করতে বলা হচ্ছে আমরা তো আহবাজুল ইসলাম বলতে হেফাজ আল্লাহ বলি নাই রসুল্লাহ তো ইবনা আব্বাসকে তুমি আল্লাহকে হেফাজত করো তার মানে কি নাওয়া এখানে এই ইবনা আব্বাসকে চেয়ে বড় কেউ হয়ে গেছেন তো এখানে অর্থাৎ এটা একটা আপেক্ষিক শব্দ আল্লাহকে আল্লাহর হুকুম আকামকে হেফাজ করো আল্লাহর ভিদানকে হেফাজত আর আল্লাহ তার দিনকে সরসে হেফাজত করবেন আর আমরা আল্লাহর দিনকে হেহবাজ করবো আল্লাহর একটা শক্তির মাধ্যম আমরা হেফাজত সুতরাং এখানে ধূমজাল সৃষ্টির নিতান্তূর্ণ প্রশ্ন আহ একটা ধূমজাল সৃষ্টি করা একটা প্রয়াস করা আর কিছুই না আচ্ছা আমরা এবার শাহবাগের আন্দোলনে একটু আমরা ঢুকি সেটা হচ্ছে আর আমি একটু শাহবাগে আন্দোলনের টাইম লাইনটাই সবাই একটু বলার চেষ্টা করি আমাদের যেহেতু পাঁচ বছর আগের ঘটনা আমি হাসান বলতে পারি ব্লগার আছেন ফেসবুকে লেখা এবং ওনার একটা বই আছে শাহবাগ থেকে হেফাজত তো উনি শাহবাগের আন্দোলনটা কিভাবে হলো কেন হলো এটা কিছু জিনিসটার একটা ডেসক্রিপশন দিয়েছেন তা আমি সেখান থেকে কিছু জাস্ট বলি যে শাহবাগ আন্দোলনটা শুরু হয়েছিল ফেব্রুয়ারির একদম শুরুতে আই এক বা দুই তারিখের দিকে এবং প্রথম সাত দিন বা আট দিন ওনার ওনার ভাষ্য মতে উনি কিন্তু একজন সাহবাগী সাহবাগী সমর্থক বাট সস্তা চেতনা বলা লোক না রাদার যেটা সত্য সেটা সত্য মনে করেন যেটা ভুল সেটা ভুল বলা সত্যকে সত্য এবং ভুলকে ভুল বলেন তো ওই জন্য আমি ওনার কল্পগুলা কিনে নি জি হাসান অভিযুক্ত তার শাস্তি ছিল শাস্তিতে হয়েছিল হচ্ছে তিনশো খুনের অপরাধে যাবজ্জীবন যে কারণে অনেকে খেপে যায় বিশেষ করে ব্লগ একটা কমিউনিটি অনেকদিন ধরে এই যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কাজ করছিল অনলাইনে তো এরপর যখন একটা ফাঁসির আদেশ হল না যখন তারা দিল যাবজ্জীবন তখন তারা বিচার রায় দাবি নিয়ে রাস্তায় নামে তো তখন দেখা গেল যে আসলে সাধারণ মানুষ অনেকে আসা শুরু করছে সাথে সাথে এবং প্রথম দিকের ঘটনা ফেব্রুয়ারির সাত আট তারিখ পর্যন্ত তার ভাষ্য যে শাহবাগ আন্দোলন ছিল একটা ন্যাচারাল একটা আন্দোলন সেখানে কোনো সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না কিচ্ছু ছিল না সরকারের কোনো মানে কন্ট্রোলে ছিল না কিছু ছিল না বাট নয় তারিখ এসে পুরো সিনারিয়া চেঞ্জ হয়ে গেছে গভর্নমেন্ট শাহবাগের যে মঞ্চ সেটাকে ক্যাপচার করে ফেলছে এবং সাধারণ মানুষের অপোজিশনে আসলে ছিল মেইনলি পলিটিক্যালি জামাত ইসলামিক বিএনপিও তখন অনেকখানি চুপ ছিল আমি ওইরকম ওনার বই আরেকটা গ্রুপ খুব একটিভ ছিল সেটা হচ্ছে অনলাইনে অনলাইনে শিক্ষিত জেনারেল লাইনের ব্লগার যে রাজি হত্যা রাজি ভাইদারের হত্যার পর বিষয়টা বেশি ইয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে এই সময়টাতে হেফাজতের কোনো আমরা শব্দ শুনি না তেমন কোনো বিবৃতি বা ওই ধরনের কোন মুভমেন্ট শোনা যায় নাই কিন্তু হেফাজত জন্ম দুই বলি নয় সালে আমরা যদি উন্নয়ন হেফাজ ইসলামের জন্ম এরপরে মাদ্রাসা শিক্ষানীতি নিয়েও একটা মুভমেন্ট ছিল দুই বা দুই সালে আমার আমাকে একটু কারেকশন করে দিন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি উইকিপিডিয়া আরম্ভ থেকে দেখছি তো দুই সালে এত বড় একটা ঘটনা সেই সময়টাতে হেফাজত একটু দেরিতে রেসপন্ড করছে আমরা যদি বলি এপ্রিলের দিকে হেফাজতের নামটা আমরা জানছি আমরা যে সালে তখন আমরা কিন্তু জানছি অনেক পরে হেফাজত ইসলামের নামটা সেই অর্থে তো ওই যে উত্থান একেবারে যে আমরা রাস্তায় মানে হুজুরাব হাঁটতে পারবো না রাস্তার মধ্যে কয়দিন পরে আর কারণ হুমকি হচ্ছিল যে দাড়ি টুপি পাইলেই অপমান করো স্কুলের মধ্যে মাদ্রাসা বন্ধ করে দাও অনেক হুমকি থামকি আপনারা তো জানেন মঞ্চের মধ্যে এই ধরনের কথাবার্তা অনেক তো এই সময়টাতে হেফাজত উপরাধীদের বিচার নিয়ে তখন যে একটা সরগোল যুদ্ধপরাধীদের বিচার একটা আলোড়ন ওই সময়টাতে হেফাজতের পক্ষ থেকে আমরা পরে আসছেন ব্লগার ইস্যুটা নিয়ে এই বিষয়টাকে আপনার কেন হয় সেই প্রকাশ্যে একটা মুভমেন্টে আসতে চায়নি তো এখানে আপনি যেটা বলছেন যে হেবাহ ইসলাম শাহবাগ আন্দোলন শুরু হওয়ার আরো প্রায় দীর্ঘ দেড় মাস পর থেকে তাদের রিয়াকশন শুরু করে রিয়াক্ট করে তারা এখানে একটা তথ্যবি রয়েছেন এবং সেটা অনেক বড় মারাত্মক তথ্য বিভ্রাট ফেব্রুয়ারি শুরুতে যখন নাকি ব্লগাররা মাঠে নামে যুদ্ধাপরাধ বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছি যেহেতু আমরা সেখানে তাদের এই ইসলাম বিদ্বেষী আমরা লক্ষ্য করেছি আর শুরু থেকেই কিন্তু যুদ্ধাপরাধ বিচারের স্লোগানটা যদি এটা নিচক স্লোগান হিসেবে এটা জনগণের সামনে প্রকাশিত হলেও কিন্তু এই যুদ্ধ অপরাধ বিচারের দাবিতে সক্রিয় যে সমস্ত সংগঠন গুলো যেমন ঘাট বেলানিমূল কমিটি এবং এই সংশ্লিষ্ট আরো যে সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে যেগুলো জাতীয় যে সম্বল্প সংস্কৃতি জোট উদীচে ইত্যাদি এরা কিন্তু শুধু যুদ্ধাপরাধ বিচারের দাবি নিয়ে সক্রিয় ছিল তা না এরা কিন্তু এই দফায় দফায় বিভিন্ন মৌসুমে মৌসুমে সময়ে সময়ে তারা কখনো নারী উন্নয়ন নীতি জাতীয় নারী উন্নয়নীতির পক্ষে কখনো সেকুলার শিক্ষা ব্যবস্থার পক্ষে এবং শ্রীমানের পক্ষে এইভাবে ফতোয়ার রায়ের ফটোয়ার বিরুদ্ধে তাদের একটা এরকম অবস্থান ছিল সেই জন্য শুরু থেকে যুদ্ধাপরাধ বিচারে সক্রিয় এদের মুভমেন্টটাকে আমরা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আইডনৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে আমরা একটা সন্দেহের জায়গা থেকে আমরা তাদেরকে তারপরে কিন্তু তার একটা রাজনৈতিক ছিল এবং জামাত ইসলামী নিজেই আমরা এটা আশ্চর্য হই যে জামাত ইসলামী একটা ইসলামী দল হওয়া সত্ত্বেও এবং তারা নিজেরাই যেখানে ব্যক্তি তারা এটাকে আদর্শিক ভাবে কিন্তু জনগোষ্ঠী তারা খাড়া করে তারা এটা তারা ফেস করেছে এটা আমার এখনো আশ্চর্যবোধ হয় এই জামাত একদিকে ইসলামিক রাজনৈতিক এই দাবি করে কিন্তু তারা নিজেরাই বললো যে আমাদেরকে ইসলামের কারণে ইসলামের আমাদেরকে বিলুপ্তার প্রয়াস গুলো থেকে করতেছে তারা কিন্তু করেছে তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে গিয়েছে আমেরিকা ইউরোপ জাতিসংঘের তারা ধর্না দিয়েছে তারা কিন্তু আমাদের আমার মনে হয় এরকম তারা করেনি জন্য আমরাও কিন্তু থেকে যেহেতু তারা নিজেরা একটা ধর্মীয় রূপ দিতে রাজি না আদর্শিক রূপ দিতে রাজি না বিপক্ষ সেটাকে একটা ধর্মীয় আবহাওয়া এটাকে প্রকাশ করতেছে সেখানে এটা তো আমরা রিয়কশন যাদের চাই নাই কিন্তু যখন এরা যখন শাহবাগের রাস্তা যখন নেমে গেল তখন আমরা দেখতে পালাম যে এই যে ঘাতক দারাঞ্জন কমিটি অন্যান্য সংগঠনগুলো যাদের একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা উগ্র সেগুলারবাদী ব্যাকগ্রাউন্ড যারা নারী উন্নয়ন যেটা আমি কয়েকটা উদাহরণ দিয়েছি আপনাদেরকে এবং তাদের সরাসরি দেখলাম যে মুক্ত মানার মতো নতুন একটা উপসর্গ সেখানে আমরা দেখলাম যে কিছু ব্লগিং যারা জড়িত বেশ কিছু সাইট ব্লগার ব্লক সাইট তারা ব্লক এবং বিভিন্ন সাইট অনলাইনের তারাই আন্দোলন যুক্ত হল এবং প্রত্যেকটা সাইট। যেখানে প্রকাশ্য উলঙ্গ ছবি আমাদের মোহানবী ইসলামের অত্যন্ত স্থীল ছবি সেখানে পোস্ট হচ্ছে যেই মুক্তমানা আমি নাম ধরে বলতেছি যে মুক্তমানা ধর্মকারী আর এই জাতীয় বিশেষ করে মুক্ত তারাই কিন্তু প্রমোট করেছে এই আন্দোলনটাকে শাহবাগ আন্দোলনটাকে যে শাহবাগ আন্দোলন থেকে যুদ্ধাপরাধ বিচার কথা বলা হচ্ছে সেই শাহবাগ আন্দোলনটা কিন্তু আবার মুক্তমানের মতো ওয়েবসাইটেই প্রমোট হচ্ছে এবং যে মুক্তমানা সেটা এইভাবে আমাদের নবী উপরে অস্ট্রেলিয়াগুলো আসছেন তো বিষয়টা আমরা জাস্ট মন জনকে আমরা নীরব ছিলাম আমরা কোনো সরাসরি পত্রিকা যাইনি একটি বছরে রাজীব ভাইদার যখন নিহত হলো তখন তারা বেশ কিছু কুকিরতি পত্র পত্রিকায় প্রকাশিত হলো তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল তখন আগে তো আমাদের পার্সোনাল মডিটেলিং ছিল এরপরে বিষয়গুলো সংবাদ মাধ্যমে আসলো মিডিয়াতে আসলো আসার পরে তখন বিষয়টা আমরা নিশ্চিত হওয়ার পরে দেখুন একটা তো নিশ্চিত হওয়ার জন্য সময় লাগবো আমাদের আমরা তো যে বিষয় তথ্যপত্র জমা করা আমাদের একটা সাংগঠনিক ধাপ আছে সাংগঠনিক ধারা আছে আমাদের মিটিং আছে সেখানে উপস্থাপন করা হয় তো আহ তথ্যপত্র সংগ্রহ করতে আমাদের সময় লেগেছে বেশ তথ্যপত্র নিয়ে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমরা আমাদের ইচ্ছা শুরু করি পাঁচটার দিকে এবং মার্চ আমরা পুরোটাই আন্দোলন ছিলাম মার্চ মাস পুরোতেই কিন্তু আমরা আন্দোলন ছিলাম পুরো আন্দোলন এবং আপনি লক্ষ্য করবেন আমরা আমার দেশ পত্রিকায় এবং নয় দিগন্তে একটা কোরপপত্র আমরা ছেড়েছিলাম আল্লাহ মাহমদ শফি খোলা চিঠি এটা কিন্তু খুব হয়েছিল একদম হয়েছিল এটা তার খোলা চিঠি সম্ভবত মার্চের তারিখ বা হয়েছিল এটা সেখানে আমরা শাহবাগ নাস্তিক নাস্তিকবাদের বিরুদ্ধে গর্জে উঠুন খোলা চিঠি এটা আমরা করেছি তো সুতরাং এখানে যে যে আমরা পরে সক্রিয় হয়েছি এটা আসলে তারা বলে এমন একটা ইয়ে দিতে চায় যে আমরা কোন রাজনৈতিক শক্তির উদ্দেশ্য হাত পরিচালিত হয়ে একটা হয়তো রাজনৈতিক কেউ উদ্দেশ্য হাসল হাল করে তারা বলতে যে আসলে আমরা আদর্শিক জায়গা থেকে আমরা আঘাতটা করি নাই আমি স্পষ্ট ভাষা বলতে চাই যে আমরা তাদেরকে রাজ আমার রাজনৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে আমরা তাদেরকে আঘাত করেছি করেছি আমরা আবার আমরা করেছি আমরা আমরা কারো দ্বারা ছিলাম না আমাদের নিজস্ব আইডেন্টি আছে নিজস্ব আইডিওলজি আছে নিজস্ব শক্তি আছে নিজস্ব আছে আমাদের নিজস্ব জনগণ আছে আমাদের নিজস্ব ক্ষমতা আছে নিজস্ব ক্ষমতা আছে আমরা নিজস্ব ইমান আছে তভিদের চেতনা আছে সবটা নিয়ে কিন্তু আমরা এই নাস্তিক ক্ষমতা বিরুদ্ধে নেমেছি এবং আজকেও আমরা ওই যুদ্ধ আমরা এই আমরা এখানে আমাদের কোনো রাজনৈতিক শক্তির কোনো আমাদের দরকার নেই আমাদের দরকার নেই এবং এখানে আমি ইতিহাস আপনাকে করি আপনি বলেছেন ইসলামের এই ইতিহাস জন্ম জানুয়ারি দুই হাজার দশ সাল কিন্তু হারাদিতে হেফাজতের জন্ম হয় এটা দুই সালে এবং জি চব্বিশে ফেব্রুয়ারি এই আপনার প্রথম হেফাজতের রাজনৈতিক সংঘাতের মাধ্যমে কিন্তু তার যাত্রা শুরু হয় সরকার নারী কোরআন বিরোধী নারী নীতি এবং তভিদ বিরোধী শিক্ষানীতি ইত্যাদি সবটা নিয়ে আল্লাহ সফি শেখুল ইসলাম আল্লাহ আহমদ শহীদ মহম্মব ওলামদেরকে ডেকেছিলেন এবং তিনি দিয়েছেন ফেব্রুয়ারি সাল এবং সে লালদিগিতে সমস্যা ছিল সরকার বাধা দিয়েছে গ্রেপ্তার হয় তখন থেকে আমাদের রাজনৈতিক পরিচয় কিন্তু এইভাবে কিন্তু উঠে আসে এরপরে আমরা দুই সালে এপ্রিলের এপ্রিল চলতি এপ্রিল দুই হাজার এগারোতে নারী একটা হরতাল হয় ওটা তো কিন্তু হেফাজত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং আমাদের মলার রফিক হাটাারির ছাত্র একজন প্রায় সাহায্য করে আমাদের দেওয়া হয় দুই হাজার বারো সালে এই আমেরিকান চলচ্চিত্র ইনুসেন্স অব মুসলিম এটার বিরুদ্ধে কিন্তু সারা বিশ্বে তোড় সারা বিশ্বে আন্দোলন হয়েছে তার ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা বড় ধরনের একটা সমাবেশ করেছিলাম মালডিগিতে ইনোসেন্স অফ মুসলিম যেটা আমেরিকান চলচ্চিত্র এটার বিরুদ্ধে সালে এই পরে বলগার আন্দোলনটা হয় আমি আপনাকে আবার বলতে চাই এটাকে মিডিয়া আপনি কি মনে করেন মিডিয়া কাভারেজ আসলে কম হয় কারণ আমরা একটু দেরিতে জানতে পারি জিনিসগুলো কারণ আমরা হেফাজতের একটা গুঞ্জন শুনতেছিলাম অনেকেই কিন্তু সাধারণত মিডিয়া কাভারেজ ছিল না জিনিসটার মিডিয়া কভার থাকার কথা কারণ আমি আপনাকে বলি যখন আল্লাহ মাহমুদ শফিসের মার্চের শুরু থেকেই ইয়ে আসলো মাহমুদ যে খোলা ছিল যখন চলে আসলো কারণ সৃষ্টি হয়েছে আমি আমার দেশে নিউজের কথা বলি না আমি একদম আমার আমরা আমার দেশ না শুধু আমরা আরো বেশ কয়েকটা পত্রিকায় জনিকিন ক্লাব আমার দেশ এবং ইসলাম পন্থের যে নয় দিগন্ত আমরা বড় হয়তো প্রতারপাতা ছিবেছিলাম এবং আমরা সুস্পষ্ট কিছু সেখানে বার্তা আমরা দিয়েছি তো এবং এই বার্তা দেওয়ার আগেও কিন্তু আমাদের রাজনৈতিক কিছু কর্মসূচি সব জায়গায় আমরা বিক্ষোভ সমাবেশ করেছি সব জায়গায় মিছিল করেছি সব জায়গায় আমাদের সমাবেশ হয়েছে সাপ্লাতে যে সমাজ এটা তো অনেক পর হয়েছে সেটা সাপ্লা সাপলাতে আনুষ্ঠানিক জাতীয় বড় ধরনের মহাসমাবেশটা দিয়ে গেছি আমরা পরে এর আগে কিন্তু আমরা জেলাওয়ারি এলাকাওয়ারি যেমন হাডদারিতে প্রথম আমাদের যে সমাবেশটা হয় এটা প্রথম হাডদারিতে হয় এগুলো আমরা অনেক আগে করেছি ছিল সারা দেশকে সুসংগবদ্ধ করে সাংগঠনিক শক্তি অর্জন করে এরপরে আমরা আমাদের একটা প্রদর্শনী আমরা করেছি সাপলাতে এটা ছিল এপ্রিলে এবং মে মাসে ছিল একদম লং মার্চ ছিল তো যেহেতু হয়েছে জন্য হয়তো অনেকেই মনে করছেন যে হয়তো এবাদ আন্দোলনটা হয়তো এপ্রিলে বা মেতে হয়েছে আসলে মূলত সেটা সেটা শাহবাগেদের নাস্তিকবাদে আন্দোলনের সাথে সাথে কিন্তু আমরা রিয়কশনটা আমরা রিয়ে করেছি সেটা যেটাকে আমরা শক্ত নিয়েছি এই সময় থেকে শুরু না বাংলাদেশে যখন থেকে ব্লগিং এর চর্চা শুরু তখন থেকে ওরা এই চর্চাটা শুরু করছে এটার উত্তরে যে আমরা একটা ইসলামী গণজোয়ার দেখি তো সেটা ছিল রিয়াকশন আর প্রথমটা ছিল কিন্তু হেফাজতে ইসলামের প্রতিবাদটা ঠিক এই সময় ২০১৩ সালে যখন হচ্ছে যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলন চলছে ঠিক ওই সময় কেমন হেফাজতে রিয়াকশন আসলো এর আগে কেন ছিল না এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যাটা জানতে চাইতাম আমি আপনাকে বলি আমি কিছুক্ষণ আগে বলেছি যে হ্যাওয়াজ আন্দোলনটা দুই হাজার সাল থেকে শুরু হাজার তেরো না ২০১৩ সালে ফোকাসিংটা হয়েছে বেশি কিন্তু দুই সালের আগেও আমরা বারো সালে আমেরিকান চলচ্চিত্র এবং তখন আমরা আমেরিকান চলচ্চিত্রে ইনুসেন্স অফ মুসলিমের বিরুদ্ধে যখন আমরা সারা দেশে যখন আমরা প্রতিবাদ বিক্ষোভ করি তখন আমরা এটাও বলছিলাম যে এখানে আরেকটা প্রযুক্তিগত ব্যাপার হল এই আপনার মিডিয়া জগতে মিডিয়া ইন্টারনেট জগতে। ইন্টারনেট জগতে নাসিক প্রকোপটা বেড়েছে কিন্তু বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে এই হেবাবু ইসলামের একজন দায়িত্বশীল হিসেবে আমি যেটা লক্ষ্য করেছি সেটা দুই সালে এই আমার আমার এসেছে মুক্ত মনা এবং ধর্মকারী ইত্যাদি এগুলো বলঙ্কুল আমাদের নজরে এসেছে এর আগে তাদের উত্তর আগে থেকে ছিল কিন্তু এটা আস্তে আস্তে দানাবাদ ছিল আরো আগে থেকে কিন্তু সেটা বিকাশ গুলো করতেছিল দুই সালের দিকে তখন থেকে আমরা এটা আমাদের নিজস্ব বলতে শুরু করেছিলাম একটা অ্যাকশন সেটা যত হবে তার রিয়ে তত হবে যেহেতু প্রথম পর্যায়ে তার অ্যাকশনটা লো পর্যায়ে ছিল আমাদের লো ছিল যেহেতু অ্যাকশনটা আরো জোরালো হয়ে এবং আপনি লক্ষ্য করবেন যাদের অবশ্যই অনলাইন এক্সপার্ট আপনারা ভালো বুঝবেন কিন্তু সালে এই এই এরকম ছিল বিষয়টা বিষয়টা আমার কাছে অনলাইনে ছিল একটা সময় এরপর যখন অফলাইনে বাংলাদেশের একটা আপনাদেরকে যখন আমরা আমেরিকার চলচ্চিত্র যখন আন্দোলন করি তখনই আমাদের গণিতা সংস্থা আমাদের যে কোনো অনুষ্ঠানে তারা বারবার কিন্তু আমাদেরকে সবসময় একটু বিরক্ত করে বা জানতে চাই আমাদের বুঝে শান্তে সালে আলমা শভি সাহেব আমাদের লালফনবাজার আমাদের বাসা ছিলেন এখান থেকে যখন নাকি তিনি লালদিকে যাচ্ছেন দুই সালে কথা বলছি আমি কিন্তু শাহভাগ আন্দোলন শুরু হওয়ার আরো দেড় বছর আগের কথা আপনাদেরকে কিন্তু খুব লক্ষ্য আরো এক বছর দেড় বছর আগের কথা তখনই কিন্তু এখানে বিভিন্ন সংস্থা এখানে ছিল আমাদের দেশটা আপনাদের কিন্তু অলরেডি মুসলিমের তারা কিন্তু এটা দ্বারা ছিল তারা তারা যে আসলে উস্কানিবাদী সংগঠন তারা যে একটা নৈরাজ্যবাদী সংগঠন সেটা প্রমাণ করার জন্য আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং তাদেরকে আমরা হাতে তুলে দিয়েছি আমি অনেকগুলো অনেকগুলো বড় করে আমরা তাদেরকে দিয়েছি সরকারকে আমরা দিয়েছি সেটা আমরা সালে করেছি সুতরাং এই বিষয়গুলোকে আমরা সাল শুরু হওয়ার আগে থেকে আমরা নোটিশ নিয়েছি আমরা সরকারকে দিয়েছি তবে সেটা ওইভাবে কিন্তু যেহেতু তাদের ছিল না এটা অনলাইনে ছিল আমরাও এই যে আমরা সমস্ত আমি সহ সবাই কিন্তু আমরা আমরা শুরু করেছি তাদের এই কারণ আসলে মানুষজন খুব এঙ্গেজ ছিল এবং ওরা একটা কাইন্ড অফ খুব সাপোর্ট পাওয়া শুরু করছে শাহবাগের সে সময়টাতে যে কারণে আপনারা সেই লেভেলের আশাটাকে আমার কাছে মনে হলো জরুরি মনে করছেন আমি সেটাই বুঝলাম আপনার কথা থেকে তবে এখানে একটা কথা থাকে আমি যদি বলি সেটা হচ্ছে জিহাসানের একটা কথা দিয়ে বলি এটা এটা সেকুলার বলে সেকুলার ন্যারেটিভ যাদের এটা অনেকেই এ ধরনের কথা বলে সেটা হচ্ছে শাহবাগের আন্দোলন এটা তো যুদ্ধপরাধীর বিরুদ্ধে আন্দোলন এখানে নাস ছিল মুসলিম ছিল মুমিন ছিল গুণাগার ছিল হিন্দু ছিল মুসলিম ছিল সবাই ছিল শাহবাক তো আন্দোলন হচ্ছে এটা যুদ্ধপরাধের জন্য একটা আন্দোলন তো এখানে ব্লগার আসলে কিছু না তারা জাস্ট অ্যাক্টিভিস্ট তারা হয়তো সমর্থন করতে আসছে তো এটাকে কেন্দ্র করে কেন আসলে এত বড় একটা মুভমেন্ট ঘাতের দিকে দেশকে ঠেলে দেওয়া এটা একটা কথা বললাম ইসলামিক মুভমেন্টটাকে এখানে বারবার নিয়ে আসা হয় কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে কখনো নারী অধিকারের নামে কখনো প্রগতিশীল শিক্ষার নামে কিন্তু এটাকে প্রমোট করা হয় এটা ওদের একটা ছদ্ধা বরণ এটা ওদের একটা ষড়যন্ত্র প্রধারণা বারবার একটা জাতীয় এনে আডালে কিন্তু গবেষণার জায়গা থেকে আমি স্পেসিফিকলি আপনাকে বলবো যারা শাহবাগ আন্দোলনে সেদিন আন্দোলনে যারা বসেছিল প্রত্যেকটা ছেলের আপনার প্রথম যারা বসে তারা আপনি খেয়াল করবেন ল্যাপটপ নিয়ে আট দশজন যুবক সেখানে বসেছিল এদের বেশিরভাগ ছিল ব্লাগার এই আন্দোলনের যারা মুভমেন্টের পরিচয় ছিল তারা বলাগার ছিল এই আন্দোলনের যারা উস্কে তারা বলাগার ছিল তাদের বেশিরভাগই আপনি একদম এই যে আরিফ জেপিক তারপরে আপনার এই সব দেশ থেকে পলাতক এরা সবাই কিন্তু ওই আন্দোলনের ফ্রন্ট ছিল এই আন্দোলনটা কিন্তু পত্র আওয়ামী লীগ থেকে আসে নাই এই আন্দোলনটা সমাজ থেকে আসে নাই এই আন্দোলনটা কিন্তু দেখেন আমরাও কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু আমরাও কিন্তু একটা একদম এখানে একেবারে উড়ে এসে বসিনি হেমাদ ইসলাম বা দেশের জনগণ মুসলিম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের অসংখ্য পরিচিত জনগণ রয়েছেন আমাদের রয়েছে আমাদের বন্ধু রয়েছে এখানে মডার্ন সোসাইটি সমাজ ব্যবসায়ী প্রথম কিছু বাচ্চা কিছু একদম চেহারা দেখলে এরা ছাত্র সংশ্লিষ্ট ছিল যুক্ত ছিল স্পেসিফিক ছিল নাস্তিক ওরা কিন্তু আপনার সরাসরি হয়তো নাস্তিত্ববাদী বয়নগুলো আনে নাই তবে একটা কথা তারা নিয়ে ধর্মবৃত্তিক কাজ নিষিদ্ধ করা আমি ওই যখন প্রথমে যখন আন্দোলন আনে প্রথম দিন আমি তাদেরকে আমরা আমরা মনিটর করেছি আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইন্টারনেট মাধ্যমে তাদের লক্ষ্য করেছি তাদের প্রথম দাবি ছিল আপনি এখনো গিয়ে দেখবেন ওই তারিখে গিয়ে দেখবেন তাদের দাবি ছিল ধর্মবৃত্তি কাজ নিষিদ্ধ কর। হোক এরপর যখন হেমাত ইসলাম যখন নাকি রিয়াক্ট করা শুরু করলো তখন তারা বললো জমাতের আজ নিষিদ্ধ হোক আমি আপনাকে একদম তথ্য দিয়ে বলছি এই সমস্ত বলা এক ব্যাখ্যে তাদের টাইম আমি একটু আপনি ধৈর্য ধরুন তাদের সমস্ত টাইম সমস্ত টাইম এক ব্যাগকে তাদের লেখা ছিল ধর্মবৃত্তি কাজ নিষিদ্ধ কর। হোক সুতরাং তারা যে যুদ্ধ করেছে এই সাব আগে দাঁড়িয়ে এই যুদ্ধ জমাশের বিরুদ্ধে করা নাই এই যুদ্ধ তারা ইসলামী রাজনীতি বিরুদ্ধ করেছে এই যুদ্ধ ইসলাম প্রতিনিধি করেছে ইসলামী রাজনীতিযুদ্ধ মানে সেখানে ছাড়া অন্যরাও কিন্তু রাজনীতি করতে পারবে না এটা তাদের প্রত্যেক টাইম ছিল আন্দোলন শুরু পরে জনগণ যখন পাল্টা যখন করতে শুরু করলো তখন তারা তো মনে তাদের যখন দেখলো না বাংলাদেশটা আসলে তাদের না বরং বেশিরভাগ বাংলাদেশটা অন্যদের মুসলমানদের তখন তাদের টাইম থেকে তারা সেটা প্রত্যাহার তারা লাগালো নিষিদ্ধ এগুলো একদম ঐতিহাসিক সত্য যেগুলো সবগুলো এই প্রযুক্তিক প্রমাণ সবগুলো বিদ্যমান রয়েছে এগুলো আপনি একদম ক্লিক করলে হয়তো সেখানে পেয়ে যাবেন হয়তো তারা এখন কিন্তু এগুলো আমি একদম এই আল্লাহকে সাক্ষী রেখে জনগণকে আমি নিজে একদম গবেষক মানুষ আমি আমার নিজের মনিটরিং এগুলো ছিল হ্যাঁ এই যুদ্ধটা তারা এটা তো লুকোচুরির কথা এগুলো লুকোচুরি নাই তারা লুকোচুরি তারা স্পষ্ট ঘোষণা দিয়ে করেছে সুতরাং জিয়া হাসান জিয়া যে কথা বলছে সম্পূর্ণ তথ্য বিকৃতি এবং এই এটা একটা ধূমজাল সৃষ্টি করা ছাড়া অন্য কিছুই না সেটা আর একটা কথা দুই নম্বর কথা হল দুই নম্বর কথা হল তারা এই সাবাদ আন্দোলনে এই যারা মূল তাত্ত্বিক গুরু আমি সাহের কবির নাম বলতে পারি এখানে আজ আর অন্য যারা রয়েছেন এরা কারা এরা তো আসলে ওই শক্তি যারা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটা একটা সংগ্রামে তারা লিপ্ত ইসলামের বিরুদ্ধে ওই শক্তি তারা যুদ্ধাপরাধের বিচার যুদ্ধাপরাধের কথা একদিকে তারা যখন বলে তারা ফতুয়ার বলে একদিকে যুদ্ধাপরাধের বিচার কথা বলে তারা বলে তারা বলে সুতরাং এদের পরিচয় তারপরও আমরা তখনো পর্যন্ত যুদ্ধ বিষয়ে আমরা নীরব ছিলাম আমরা শুধু ধর্মের ক্রিটিকের জায়গা থেকে ধর্মকে সমালোচনা করার জায়গা থেকে অ্যান্টি ইসলামিক ওই মুভমেন্টের জায়গা থেকে আমরা তাদেরকে আমরা করেছি তাদেরকে বিরুদ্ধে আমরা করেছি আমরা সুতরাং সাথে সংশ্লিষ্ট এজেন্ডা ছিল লাইক আহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা কিংবা নারী নীতি প্রণয়ন করা যেটা আসলে ইসলামিক ইসলামী এগেন্স্টে যায় এই ধরনের জিনিসগুলো তাদের এজেন্ডায় আছে এটা আপনারা তাদেরকে লং টাইম ধরে চিনেন বাট এই কারণে জিনিসটাকে আপনার ওইভাবে কোয়ালিফাই করেন যেটা শুধু সেকুলার বললেও তো ইয়ে হবে কারণ সেকুলারিজম তো আমেরিকা তো আছে ওখানে তো আবার হেজাব চলতেছে ওখানে তো আমেরিকাতে এইভাবে সরকারি যে যতটুকু তারা লিবারেল পক্ষে কিছু ক্ষেত্রে দেখা দেয় মানে অর্থাৎ এমনকি পাশ্চাত্য দেশে খ্রিস্টান দেশে ইসলামে ইসলামকে যদি দেওয়া হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চারকলা শিল্পকলা কেন্দ্রিক এবং তারপর আপনার এই যে বিভিন্ন সংগঠনগুলো তার রাজীব ইসলামিক এরা আমরা এদেরকে ইতিহাস বলতে চাই না ইতিহাস ইতিহাসের পিছনে একটা দার্শনিক বৃত্তি আছে এরা একদমই ইন্ট্রিস ইসলাম বিদ্বেষীরা বিদ্বেষ মাত্র ধর্ম জায়গা থেকে সেটা তথ্য প্রমাণ ভিত্তিতে আমি কথাটা বলছি এই কারণে তারা ইয়ে করছে তারাটা ইসলামের হিসেবে ইসলামের উপরে হিসেবে দেখে নাই মোট তাদের তাদের উপরে এক হিসেবে তারা জিনিসটাকে পোট্রে করছে বা তারা জিনিসটাকে হিসেবে বিবেচনা করছে আমি আপনার থেকে এতটুকু কিছুটা জি জি জি জি জি এটা বক্তব্য নয় আমার এই বক্তব্যটা যে জমাত এই জায়গাটাতে ভুল জায়গাতে আছে তারা কিন্তু যতটুকু পলিটিক্যাল একটা ভিউ নিয়ে তারা আসতে চায় তারা ইসলামিক সেন্টিমেন্টটা তারা করতে চায় না তারা যতটা গণতন্ত্রের ডেমোক্রেসি লেমাস তারা ধরতে চায় ততটা তারা ইসলামের এই বয়ানটা আজকে তারা যদি এভাবে দিত যে ইসলামিক সেন্টিমেন্টের জায়গা থেকে মানুষকে জাগ্রত করতো আজকে আমি মনে করি তাদের আজকে হতো না এটা মনে করি তারা কিন্তু মানুষকে কিন্তু এটা বুঝতে যে আমরা ইসলামের তারা বারবার কিন্তু এটাকে একটা মনে করছে আমি মনে করি বিচারটা তার চেয়ে মোর মোর বেশি ছিল সেটা অনেক বেশি ছিল এটা আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি আচ্ছা আচ্ছা শাহ এবার নেক্সট আমাদের কোনো কোশ্চেন না এবার নেক্সট হচ্ছে আপনি বলবেন আমাদেরকে যে আসলে মার্চ থেকে মে এবং ফাইভ মে এই পুরো সময়টাতে আসলে মুভমেন্টটা হবে অগ্রসর হয়েছে সামনের দিকে এবং পাঁচে মে আসলে কি হয়েছে আহ মানে আমরা জানি যে সেদিন একটা ঢাকা বোধের কর্মসূচি ছিল বাট কখন কি হলো এটা অনেক ক্লিয়ার না বিকজ ওই সময় মিডিয়া ব্ল্যাক হয়ে গেছে শুধু লাইট ব্ল্যাক না মিডিয়া ব্ল্যাক আউট আমরা কিন্তু কিছু জানতে পারি অনেকে আমরা এক হঠাৎ করে দেখলাম টিভি বন্ধ হয়ে গেছে আমরা শুনতে চাই যে আসলে সেদিন সেদিন পর্যন্ত কি কি হয়েছে এবং সেদিন কি হয়েছে কারণ আমাদের সাধারণ মানুষরা অনেকে পুরো বিষয়টা থেকে অনেক কিছু আসলে জানি না কোন জিনিসটার কারণে পাঁচে মে পর্যন্ত বিষয়টা গড়ালো বা আপনারা কেন পর্যন্ত গেলেন ওই ওই রকম একটা কাইন্ড অফ চ্যালেঞ্জিং একটা পজিশনে ছিলেন তখন আপনারা এবং একটা খুবই খুব স্ট্রং একটা পজিশনে ছিলেন যে না আমরা আজকে ঢাকা ছাড়বো না তো এই পর্যন্ত কেন গেলেন এবং সেদিন আসলে কি হয়েছিল এটা আপনি আমাদেরকে একটু শোনান আজকে মার্চ থেকে মে পর্যন্ত যা হয়েছে সেটা তো আপনাদেরই সকলে জানা আছে এখানে আসলে আমাদের বেশি কিছু বলার নাই আমরা তোমরা তো নির্যাতনের শিকার এখানে আপনারা দেখেছেন আপনারা মূল্যায়ন করবেন জনমানুষেরা মূল্যায়ন করবে তবে শুধু এতটুকু বলবো একটা ধারাবাহিকতা ছিল এটা একটা ধারাবাহিকতা ছিল আবার এই ধারাবাহিকতাটা এত লম্বা হওয়ার কারণটার জন্য দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে আমরা চেয়েছিলাম এই একটা সিম্বল একটা বিষয় যে শাহবাগ আন্দোলন থেকে যে নাস্তিকবাদী একটা উপসর্গ যেটা দেখা দিয়েছে মহারবিস ইসলামের অমানার বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করার মূল দাবি ছিল আমাদের ওঠা ওখান থেকে পরবর্তী আরো অনেকগুলো দাবি সংগৃহীত ছিল যেগুলো আমাদের আগের কোন দাবি ছিল সরকার যদি আমাদের গ্লাসফেম আইন করে সরকারকে নিয়ে কবে তো এটা আসলে ধারাবাহিক ধারাবাহিকতার অংশ এবং মে মাসে যেটা হয়েছে মূলত সেটা আমাদের এই আপনার এপ্রিল মাসে একটা অঘোষিত অবরোধ সৃষ্টি করেছিল আপনার বাস বাস সমিতিগুলোর সাথে কথা বলেছে এবং বিভিন্ন ট্রেন আহ তারপরে বিশেষ করে বড় বড় যেগুলো সামুদ্রিক পথের যে যান এবং সেখানে একটা চমৎকার আলহামদুলিল্লাহ একটা অজমায়তা আমাদের হয়েছে এবং চট্টগ্রামের সর্বশ্রেণীর সর্বস্তরের নারী পুরুষ আবালপিত সবার সহযোগী আমরা পেয়েছি এত বড় একটা জাগরণের পরও দেখেন সাপলাতে গেলেন লং মার্চ করলেন এবং ওয়াশা আমরা লক্ষ লক্ষ মানুষ করলাম সারা দেশ ফুসে উঠল ছিল অথচ এই আন্দোলনের শাহবাগ আন্দোলনটা ছিল ক্ষুদ্র একটা আন্দোলন কিন্তু এই ক্ষুদ্র আন্দোলনের এতগুলো লোককে ফাঁসি দিয়ে দিল আর আমাদের এত মাস্টিপলের এত বড় আন্দোলন নিয়ে সরকার একটা লোককে এক মাসের জন্য জেলও দিল তো এজন্য জন্য তারও ধারাবাহিকতায় এই রাষ্ট্রান্ন মেয়ের ঘটনা তখন আমরা বললাম যে সরকারকে আরো চাপে পেলার আমরা ঢাকা ব্লক করবো ঢাকা অবরোধ করব তো এটা সিদ্ধান্ত ছিল যে চোদ্দ ঢাকা অবরোধ হবে পরে আমাদের বিকাল এবং দিকে আমাদের সেন্ট্রাল সিদ্ধান্ত নিলেন যে সেন্ট্রালি পুরো ঢাকার বাইরে যারা আছে এদেরকে কন্ট্রোল করা সম্ভব না সবাইকে এক জায়গায় নিয়ে আসা হোক যাতে আল্লাহ মাহমুদ শবিশাহ তাদেরকে একটা হেদায়তে বক্তব্য দিবেন পরবর্তী দিক নির্দেশনা দিয়ে আন্দোলন সময় সাময়িক সমাপ্ত করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করার জন্যই সবাইকে ঢাকা নিয়ে আসা হয়েছিল কিন্তু সে সুযোগ তার আমাদের সরকারের দিল না এখানে হ্যাঁ বলা যেতে পারে এই রাত্র অবস্থানের পিছনে আমাদের টার্গেট কি ছিল আসলে এটা একটা হচ্ছে বাংলাদেশে আপনি জানেন ষড়যন্ত্র তথ্য ষড়যন্ত্র তথ্য আবিষ্কার তো এটা আমাদের একটা রাজনৈতিক কালচারের অংশ হয়ে গেছে যেখানে সেখানে ষড়যন্ত্র গন্দা পাওয়া আমরা খেয়াল করছি শাহবাগিরে যদি মাসে কোন মাস থাকতে পারে হ্যাঁ তাহলে অন্তত আমরা মনে করেছিলাম হয়তো সরকার কখনো একদিন দুই দিন একদিন থাকলে আমরা সেখানে আমাদেরকে হয়তো কোনো বাধা সৃষ্টি করবে না কিন্তু দেখা গেল যে রাত্রে আমাদেরকে শাকার শিকার হতে হলো তো বিষয়টা সিম্পল বিষয় একটা ধারাবাহিক বিষয় এটা নিয়ম বিষয় একটা সম্পূর্ণ একটা শান্তিপূর্ণ বিষয় এ থেকে ক্রিটিক্যাল করে সরকার নিজেই এবং বিশেষ করে বামমন্ত্রী মিডিয়া যারা সরকার দিয়েছে তারা তারা ওইভাবে করেছে এখানে গোপন ছিল না কোন রাজনৈতিক কোনো গোপন আতাত অথবা জাতীয় কোনো কিছু এমন না যে আমি মাস্কগুলোর জায়গা থেকে বলতেছি জনগণের জায়গা থেকে বলতেছি আমাদেরকে কি যদি স্বপ্ন দেখে সেটা তাদের ব্যাপার যে ইসলাম আন্দোলন সরকার চাপা করুক সেটা যদি সে জড়িয়ে দেখে সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের সাথে আমাদের আমি একজন দায়িত্বশীল হিসেবে বলছি যে আমাদের সাথে যারা এই দায়িত্বশীল ছিল বা নিষ্ঠাবান যে সমস্ত দায়িত্বশীল ছিলেন আমাদের সাথে কোন রকমের কোন চক্রান্ত বা এরকম সাথে আমাদের ছিল না এরকম আর এই আদর্শিক আন্দোলন সুতরাং একটা আদর্শিক আন্দোলন কখনো রাজনৈতিক এই জাতিবাদী শক্তিগুলো সেকুলার হাফ সেকুলার শক্তিগুলো বর্ডার শক্তিগুলোর সাথে এইভাবে আমাদের আগানোর কোন প্রশ্ন আমাদের আসে না আমরা আমাদের জায়গা থেকে সংগ্রাম করবো ছিল এবং সেটা সেটা সরকার যদি যদি না সরকার নিজে আচ্ছা আমি একটা প্রশ্ন করি এটা হলো এই যে একটা সেন্সিটিভ টাইম ছিল যে ফেব্রুয়ারি মার্চ আহ সাবেক আন্দোলন আর কি মুক্তি যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে আন্দোলন চলতেছে সারা দেশ মোটামুটি সাদেশ না রাজধানী রাজধানী অলমোস্ট অচল হয়ে গেছে আর কি তখন সে এই সময়ে আহ হেফাজত যে তেরো দফা আন্দোলন একটা মোটামুটি এমফাসিস করল মানে একটা একটা দাবির বদলে তেরো দফা কিন্তু বেশ একটা জোর প্রচেষ্টা দেওয়া হয়েছে আর কি জোর দেওয়া হয়েছে আপনার কি মনে হয় এই এই সময়ে ঠিক ওই সময়ে তেরো দাবিটা কতটুক হিকমা সহকারে ছিল আর কি বা আদৌ দরকার ছিল কিনা মানে একটা দাবি তো আপনি করতে পারেন নাস্তিক তো নাস্তিকবাদের বাইরের বিচার আমরা অবশ্যই চাই কিন্তু ওই সময়ের আসলে কতটুকু উপযোগী ছিল কারণ আহ নাস্তিকদের যে বিচার এটা একেবারে সবাই চাচ্ছিল এভরি বাংলাদেশের একেবারে যে নামাজ সেই মুস্তিম চায় কিছু একটা হোক কিন্তু আদার জিনিসগুলোর সাথে বাংলাদেশের লং টাইম আমরা কিন্তু জাহিলিয়াতের একটা কালচার অভ্যস্ত হয়ে গেছি মুসলিমরা হয়তো অত চায় না অত্রী ইসলামিক রুলিংস গুলো তারা চায় না ওই সময়টাতে বাকি জিনিসগুলোকে আসলে আপনারা কি মনে করছেন যে না এটাকে এই এই আমরা আদায় করে নিতে চাই নাকি এটা আপনারা বিষয়টা কিভাবে দেখছেন যে তেরো দফা দাবি আসলে কেন দিলেন যেখানে আসলে মেইন একটা ফোকাস দাবি আসলে একটা নাসিকদের ওই সময়টাতে একটা ব্যাপারে একটা আইন শক্ত আইন বা এদের শাস্তির করা দেখেন আসলে দেখেন হেবাজ ইসলামের যে জন্মের যে পটভূমি সেখানে তো বাংলাদেশের সামরিক আন্দোলনটা হয়েছিল তখন কিন্তু আসছে দুই হাজার আসতে ২০১৩ সালে তারও আগে কিন্তু আল্লাহর বাস্তব বিশ্বাসটা বাদ দেওয়া সেকুলারিজিম সংযোজন এগুলো হয়েছিল এগুলো হেবাবের আরো পুরনো দাবিতে ছিল আমরা খেয়াল করলাম যেহেতু হেবাজ একটা বড় সংগঠন তার একটা অতি ইতিহাস আছে তার একটা ব্যাপক জনসমর্থন আছেন। তো আমরা এই দাবিটার সাথে আমরা আমাদের দিন দাবিগুলোকে আমরা সংযুক্ত করেছি এগুলো নতুন কোনো কিছু ছিল না এটা এমন না যে সরকারকে আহ নাস্তিকবাদ বিরোধী অর্থাৎ বিশেষ করে এটার পাশাপাশি নতুন নতুন কিছু দাবি দিয়ে সরকারকে আরো একটা মানুষের চাপ সিস্টেম এরকম ছিল না এগুলো এই নতুন এই দাবির সাথে পুরাতন দাবিগুলোকে জাস্ট এড করা হয়েছে এবং আমাদের মূল ফোকাসটা ছিল কিন্তু এই গ্লাস ফেমি আইনের উপরে মূল ফোকাসটা ছিল আমাদের নবী বিদ্বেষ নবী অমর বিষয়টা আমরা কিন্তু দেখেন সরকার কিন্তু ডাইলগ করা আমাদের মনোভাব বুঝতে চেষ্টা করেছিল আমরা বারবার সুস্পষ্ট তাদেরকে এই বার্তা দিয়েছি যে আমাদের মূল ফোকাসটা হচ্ছে কিন্তু যারা নবীকে গালাগালি করবে নবী করবে বিশেষ করে মহানবুল ইসলামকে নিয়ে যেই যে তাদের বিরুদ্ধে একটা শক্ত আমাদের আপনাদের ধাবাত আপনাদেরকে সময় দিবো এটা আসলে এই আপনি যেটা জিজ্ঞেস করছেন যে হেকমার ইয়ে হয়েছে কিনা এটা কৌশলের বা স্ট্র্যাটেজিক কোন এখানে ভুল হয়েছে কিনা যে এই মানে অর্থাৎ মূল দাবি থেকে আমরা ফোকাস আরো আরো অনেকগুলো দাবি দিকে সরিয়ে গেল আমাদের পাল্টা ধরতে পেরেছে যে তারা আসলে তার কিন্তু সুনির্দিষ্টভাবে এই সমস্ত বিচার করা যাবে সরকার এটা করান এই জন্য এই জন্য করোনায় যেহেতু বাংলাদেশে তথাকথিত সেকুলার এনটি ইসলামিক এই বুদ্ধিজীবী এরা কিন্তু আশেপাশেরো জড়িত এই যে শাহির কবির মুদেশ মামুন আপনারে এই যে জাফর ইকবাল সাহেব আরো যে অন্যান্য মিডিয়া ব্যক্তিত্ব তারা এমন জড়িত সরকার চিন্তা করলো যে আমরা যদি এই একটা দাবি যদি আমরা মেনে এটা কিন্তু খেয়াল করবেন এটা হয়তো অনেকে বলে যে আজকে তেরো দাবি একসাথে দেওয়ার কারণে ওই মূল একটা দাবি কিন্তু কি হয় নাই হয়তো এটাকে না আসলে কিন্তু এটা না এই দাবিটা তো ওই দাবিটা হয়ে ওই দাবিটা যদি আমরা আদায় করতে পারতাম তাহলে কিন্তু বাংলাদেশে অনেক তথাকৃত নাস্তিকদের সাহিত্যিকদের বই কিন্তু নিষিদ্ধ হয় কারণ প্রত্যেকের বইয়ের মধ্যে ধর্মের আছে আল্লাহ অমান আছে সরকার এবং বিশেষ করে তাদের মধ্যে যে নাস্তিক যে তারা কিন্তু টের পেয়েছে যে একটা দাবিকে মেনে নিলেও কিন্তু কান্তালে যেমন মাথা অনেক বুদ্ধিজীবী তাদের পড়ে যাবে অনেক চলে আসবে তারা খুব সচেতন কিন্তু তারা কিন্তু ওই দাবিতে তারা এড়িয়ে গেছে তো এই এটা তেরো দফা দাবি একসাথে আসার দ্বারাই আমাদের মূল দাবির ফোকাসটা কমছে তারা এমনে আমাদের ইন্ডিভিজুয়ালি আভ্যন্তরীণভাবে একটা কথা এটা এখনো আছে একটা আলাপ চলছে আমাদের মধ্যে যে তেরো দফা দাবিটাকে পাঁচ ছয়টা দফার মধ্যে নিয়ে এসে এটাকে একটা সংক্ষিপ্ত আকার ইয়ে করা যায় কিনা এর আলাপ আছে কিন্তু সেটা এখনো গুরুতর কোনো আলোচনার মধ্যে সেটাকে আনা হয়নি তবে সেমটা আলোচনা চলছে যে এটা আহ এটাকে আর সংক্ষিপ্ত আরো এটাকে সামারি করে উপস্থাপন করে নতুন ভাবে এটাকে উপস্থাপন করা যায় কিনা এগুলো আলাপ চলছে অবশ্যই আচ্ছা স্যার এখন একটা বিষয় আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট আপনাদেরকে যেভাবে সেদিন ইয়ে করলো আহ দমন করল বা যেভাবে ম্যাসার করলো পুলিশ বিজিবি গ্রুপকে এনে গভর্নমেন্ট বেশি আসলে ক্ষতি হয়েছে গভর্নমেন্টের ক্ষতি হয়েছে এই কথাটা আপনি বললেন আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট এত বড় একটা কাজ কেন করল এত বড় সাহস কেন করল। যেখানে মানে আই মিন বাংলাদেশে আহ এখানে আসলে এটা শুধু হেফাজত ইসলাম না এখানে আলেমাদের সাথে সাধারণ মানুষদের অনেক সমর্থন ছিল সাধারণ মানুষদের গভর্নমেন্টের সাইকোলজি আমরা চেষ্টা করি যে তারা কেন এত বড় একটা কাজ করলো যেটা আসলে গভর্নমেন্টের নাম খারাপ ডে আই মিন যারা সেকুলার তারাও কিন্তু অনেকে পছন্দের পাঁচে মেয়ে যেটা হয়েছে আপনার কাছে কেন মনে হয় যে গভর্নমেন্ট কি এটা মানে এটা কি তাদের আমার কথা হচ্ছে সেটাই যে একেবারে কিলিং পর্যন্ত গেছে এবং শুধু কিলিং না আসলে একটা হচ্ছে কি আপনার রাস্তার মধ্যে হচ্ছে দুইটা গুলি তিনজন মারা গেল সেটা একরকম আরটা হচ্ছে লাইট বন্ধ করে রাত্রে অন্ধকারে এতগুলো বাহিনী দশ হাজার দশ বাহিনী সেদিন ছিল বিশাল ব্যাপার গভর্নমেন্ট এত হিউজ ফোর্স নিয়ে কেন এরকম একটা মুভমেন্টকে কেন গভর্নমেন্টের কাছে বিষয়টা এত সিরিয়াস যে তারা একেবারে গুলি করে হত্যা করে সেখান থেকে এই মুভমেন্টটাকে অফ করার জন্য ডেসপার্ট হয়ে গেছিল এটা আপনার কাছে কেন মনে হয় সাইকোলজিটা ছিল আসলে তখন আপনার কাছে মনে হয় সাইকোলজি যেটা প্রচার করা হচ্ছে এটা যা স্বয়ং নিজে অনেক সময় তারা তাদের অনেক ব্যক্তিবর্গ এটা বলেছেন এবং যেটা জনশ্রুতিটাও এরকম বা মানুষের মধ্যে প্রচার যে সরকার একটা বিরাট ভাবে গেছে যদি ওদিন যদি আমরা বসে যেত এবং ধারাবাহিক আন্দোলন চলে মানুষ যথাযথ এই আন্দোলন সংযুক্ত হতো এবং সেটা একটা সরকার পতনের একটা বিরাট এই মাইল ফল প্রচিত হতো সরকার হয়তো পতন হয়ে যেত এবং পরবর্তী আওয়ামী একটা বড় মেসাগেরা শিকার হতো এটা তাদের বক্তব্য তারা এরকম একটা জায়গা থেকে হয়তো নিজের ক্ষার জন্য তারা করেছে তারা এটা সরকার সরকার নিজের করে থাকে বিভিন্ন সময় আমি যেটা করি আমাদের বক্তব্য হল আমরা করি যে এই দেশের ইসলামী শক্তির উত্থানের পথকে রুদ্ধ করার জন্য সরকার অবশ্যই বিদেশি প্রভুদের একটা ইঙ্গিত তারা পেয়েছে যে রাজনৈতিকভাবে ভাবে যদিও এখানে বিরোধী দলকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করা হয় সমর্থন করা হয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বা জাতিসংঘ বা আমেরিকা ইউরোপ বড় বড় উন্নত কান্ট্রি পক্ষগুলো থেকে কিন্তু ইসলাম প্রশ্নে কিন্তু একটা ইসলাম ইসলাম কাজ করছে তাদের মধ্যে আমি মনে করি আন্তর্জাতিক বর্গ যারা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে অনেক সময় যারা অধিকারের কথা বলে বিরোধী দল তারা থাকতে চায় ইসলাম প্রশ্নে কিন্তু তারা কিন্তু বরাবরই কিন্তু তারা কিন্তু এই ফেসিস্টের পক্ষে ফেসিজমের পক্ষে তারা ক্ষমতাসীনদের পক্ষে আমি মনে করি যে বৃহৎ শক্তিগুলো ভারত আমেরিকা চায়না এরা চায়না যে এখানে ইসলামের একটা উত্থানে কেন হোক তো আমি মনে সরকার বিরাট ক্ষুড়ির জোর ছিল যে আমি মোল্লাদেরকে তাড়াতে পারলে করতে পারলে এখানে আমার আমেরিকা সাপোর্ট থাকবে ভারতে সাপোর্ট থাকবে বিদেশের সাপোর্ট থাকবে এরপর একটা খুবির জোর তার ছিল ওই মানুষপাত্ত্বিক বল থেকে সরকার কিন্তু এটা করার সাহস পেয়েছে আচ্ছা আচ্ছা আর এটা এবার আপনাদের সাইকোলজি যদিভাবে জিজ্ঞেস করি যে আপনারা কি আসলে এক্সপেক্ট করছেন যে পাঁচই আপনারা যদি অবস্থান করেন অবরোধ করার জন্য এই লেভেলে গভর্নমেন্ট নেমে আসতে পারে আপনাদের উপরে কারণে সাধারণত আমি ব্যক্তিগত ভাবে আমি সবটাই আশাবাদী ছিলাম দেখেন এখানে দূর অবস্থায় কিন্তু আমরা বিজয়ী যদি আমরা পলচত্বরে ব্যাপক গণজোয়ার দেখিয়ে আমরা একটু বিজয় অর্জন করতে পারতাম শাহবাগিদেরকে পরাজিত করতে পারতাম সরকার যদি আমরা মতো করতে পারতাম আমাদের দাবিগুলো মেনে নিতে সরকার হ্যাঁ সরকার বা দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়ে আমাদের দাবি নিয়ে যেতেন তখন আমাদের বিজয় হতো আর বিজয়ের একটা বিরাট প্রেক্ষাপট রচনা হয়েছে আমি সেটাকে তুলনা করি আপনার এই যে হুদাবিয়ার সন্ধির মতো চুক্তি করে যদি সেটাকে বাহ্যিক ভাবে মনে হয় একটা মুসলমানদের পরাজয় বা এরকম কিছু উহদের যুদ্ধ যেখানে মুসলমানদের পরাজয় মনে করা হয় মুথার যুদ্ধ যেটাকে মুসলমানদের পরাজয় কিন্তু মুথার যুদ্ধ যখন হয়েছিল সেটা কিন্তু ঐক্যবদ্ধ বৃহত্তর বিজয়ের একটা ক্ষেত্র তৈরি করেছে আমি মনে করি আজকে হয়তো বছর বেশি পাঁচ বছর হয়েছে আগামী দশ বছর পর বিশ বছর পর পঞ্চাশ বছর পর বাংলাদেশ ইসলাম চূড়ান্ত পর ইসলাম হবে তার অনেকগুলো প্রেক্ষাপটের মধ্যে একটা প্রেক্ষাপট রচনা হয়ে গেল পাঁচ তারিখ আমরা দেখি এবং শিক্ষা দেয় তা আমি মনে করি এখানে আমাদের হারানোর কোনো কিছু নেই বরং এটা ইতিহাসে সবসময় এই বর্তমান এবং বিশেষ করে বিশেষ করে যে নাস্তিকবাদী এই যে বিভিন্ন তাদের ইতিহাসে একটা কালিমা পড়ে গেল এই কালিমা তারা কোনোদিনও তাদের ইতিহাসটা তারা বুঝতে পারবে না এবং আগামী দিনে আমরা যে আমরা দিয়েছি এটা শত জন্য সেটি ইতিহাসের পাঠ্য সিলেবাস হবে আগামীতে হয়তো আজকে আমরা পাঠ্য সিলেবাসের বাইরে আজকে আমরা চাবি দেওয়া পাঠ্য সিলেবাস কিন্তু আগামী দিনে এই কিন্তু সিলেবাস হবে আগামী দিন এবং সেটা শত শত বছরের জন্য হবে সেটা তো এটা একটা প্রসারই আমাদের বিজয়ের আমি আলামত মাইল স্তর এটাকে তো আমরা তো মানে লাশের সংখ্যা নিয়ে আরকি লাশ তো বাংলাদেশে এমনিতেই একটা রাজনীতির খুব ভালো একটা টুল তো লাশের সংখ্যা নিয়ে আমরা দু এক্সট্রিম দুই রকম তথ্য পাই আর কি যে হেফাজতে ইসলাম খালি গাছ কাটছে গাছ কাটার মাধ্যমে বাংলাদেশকে একদম মরুভূমি বাঁধে ফেলছে কোনো এই দুইটার মাঝখানে সঠিক তথ্যটা আসলে কি আসলে আমরা তো একটা বড় ধরনের আমরা জি জি পরিস্থিতির শিকার মারাত্মক পরিস্থিতির শিকার এবং আমি নিজেও এবাজতের অনেকগুলো মামলা আমি নিজেই মামলার ভুক্তভোগী অথচ সেদিন কিন্তু আমার আমার ইয়ে ছিল আমি কিন্তু ওই দিন আসলে ফিজিক্যালি আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম না আমার ইয়েটা ছিল থেকে আন্দোলন আন্দোলনকে দেখাশোনা করা বা এখানে যে সৌ আমি চট্টগ্রামে আমার দায়িত্ব ছিল আমি ঢাকাতেবেন এই দেশে অপরাধ কিন্তু অপরাধ নয় অপরাধকে প্রচার হচ্ছে অপরাধ হ্যাঁ এখানে আপনার বিচার করা বা কোনো বিষয় বা অন্যায় কিন্তু সেটা আহ যতটুকু কঠিন ধারা মামলা হবে তার চেয়ে বড় কঠিন ধারা মামলা হবে মানহানির মামলা দিয়ে এটাকে কেন যে নতুন নতুন আইনগুলো পাশ করা হচ্ছে আমরা একদিকে আমরা ফিসিবাদের শিকার অন্যদিকে আমরা এই আপনার মিডিয়া মিডিয়ার আগ্রাসনের শিকার আমরা মিডিয়া আপনি জানেন এখন মিডিয়া বলতে কিছু নেই এই অবস্থায় আমরা সঠিক তথ্যগুলি বের করে আনতে পারছি না এবং সেটা সময় বেরিয়ে যাবে আচ্ছা যত লোক মারা গেছে মানবতা মারা যাওয়ার জন্য দরকার একজন মানুষ যদি মারা যায় মানুষ যদি মারা যায় লোক মারা গেল কিন্তু সেটা টোটাল শহীদ হওয়ার তালিকাটা প্রায় একদম একুরেট অর্থাৎ যাদের একদম নাম ঠিকানা সহ এটা কিন্তু কয়েক দজন। হ্যাঁ আমরা তো স্পেসিফিকি তখন বলিনি যে হাজার লোক থেকে মারা গেছে তো এবং সেখানে দেখেন আমাদের হত্যার উদ্দেশ্যে কিন্তু এটা কিন্তু পরিচালিত হয়েছিল কিন্তু আমরা আত্মরক্ষা করার কিন্তু হত্যার এটা কিন্তু কমে তখন আমরা চিন্তা করলাম যে এদের সাথে আমরা প্রশাসনের সাথে দিন আমরা প্রস্থান করি আমরা মাঠ ছেড়ে তখন আমাদের ছেলেরা আত্মরকা করে পৃথনদীপী যখন সময় চলে আসছে সেজন্য হয়তো ওই ধরনের আরো তো হত্যার সংখ্যা নিহতের সংখ্যা নেই কিন্তু এবার যদি অবস্থানটাকে একটা আমরা যদি বাড়াবার দিকে যেতাম এটা তো বিপুল আমাদের এবং ইতিহাস তো শুধু একদিন কথা বলো আর ওনার সামনে অনেকগুলো দিন রয়েছে ওই দিনগুলো ইতিহাস কথা বলবে এবং একশো বছর আগে তথ্য দেওয়া হচ্ছে পঞ্চাশ বছর আগে তথ্য দেওয়া হচ্ছে আপনি হয়তো দেখবেন আগামী ইতিহাসে এমন তথ্যগুলো আসবে যেগুলো হয়তো অজানা তথ্য আমাদের সামনে আসতে পারে আমরা তো একটা মানে একদম মানে বলতে হবে আমরা আমরা যাব। এটা পরিস্থিতি সব কিছু বলে দিবে তো এই বিষয়টা আপনারা আমাদের চেয়ে ভালো বুঝেন এটা হয়তো সময় আজকে যতটুকু সময় আমাদেরকে বলছে আগামী দিনে সময়গুলো নেক্সট ফিউচার আমাদের সামনে আর অনেক তথ্য আমাদের সামনে হাজির করতে পারে বিষয়টা দেখা উচিত আমাদের যেটা সেদিন যারা মৃত্যুবরণ করেছেন যারা সাদ বরণ করেছেন এই যে আমাদের শিয়াবুদ্দিন আছেন একজন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু সেদিন সাদ বরণ করেছেন এবং আমার যে ছাত্র আজগের এই বাড়ি এটা কিন্তু আমাদের খুবই তরুণদের মধ্যে এবং আলমদের মধ্যে বেশ ভালো সারা জাগানো ব্যক্তিরা তারা ছিলেন ছোটখাটো লোক মারা যায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু করছে আমাদের কম না আমাদের এখন তিন হাজার বললে সেটা মানবতার ব্যাপার সেবার হবে আর কয়েক যত বললে শত মানলে সেটা ছোটখাটো বিষয় বিষয়টা আসলে এরকম না আজকে যুদ্ধ অপরাধের বিচারে এতগুলো বড় জাতি ব্যক্তিবৃদ্ধি দিয়ে দেওয়া হচ্ছে সবার বিরুদ্ধে তো হাজার হাজার লোক মারার অভিযোগ নেই মাত্র একজন দুজন সন্দে যাই হো আচ্ছা আমার কাছে বিষয়টা ওই ত্রিশ লাখের সাথে রিলেক্ট করা যায় কি যে এখন তো চারপাশের বিভিন্ন বিভিন্ন দেশের যুদ্ধ দেখে আমরা দেখছি যে দশ বছর ধরে যুদ্ধ হচ্ছে সেখানে অপর সাইড থেকে যে বললো তিনজন যদি মরে সেটা তো জুলুম তো ওরাই আবার এখানে আড়াই হাজার গাছ কাটা এসব নিয়ে নানা রকম ইতাম করছে রহমান সিও ছিল তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই ওখানে তো কনফ্রান্ট বলছে যে আড়াই হাজার মিসিং এবং একষট্টি জনের নাম ওরা লিস্ট দিচ্ছে ওদের পিডিএফ রিপোর্টটা এখনো গুগল করলে পাওয়া যায় জন ওরা ওদের একটা থার্ড পার্টি অর্গানাইজেশন যাদের এই নাম্বার অফ ডেথ আসলে সবার কাছে সেম গুরুত্ব রাখেন আমার এক ডিস্ট্যান্ট রিলেটিভ ছিল একটা এই কিছুদিন পর একটা অনুষ্ঠানে গিয়ে উনি সরাসরি বললো যে ওদের কেউ মারা যায় নাই সো এই সেকুলার বা এই টাইপের লোকদের মাঝখানে কিন্তু এখনো সেই ইটা আছে যে সবাই রং মেখে শুয়েছিল হ্যাঁ এই কথার সত্যি সবাই একটিং করছে এই জিনিসটা কি এখনো আমরা মানতে পারি না কিন্তু আমরা ফর্সিওর আমরা ভিডিওতে দেখছি একটা ছেলে কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে পর আমার সাথে সংশ্লিষ্ট তো কয়েকজন তো আমার আমার রুম থেকে গিয়ে তো তারা সাধারণ করছে একদম আমি এখন যে বিল্ডিং থেকে সাক্ষাৎকার দিচ্ছি এই বিল্ডিং এ বসে সাক্ষাৎকার দিচ্ছি আমার পাশের রুমেই আব্দুল রাহাব নামে এক ভাই ছিল আব্দুল সে এখানে আমাদের ইসলামিক এবং আরেক ভাই করছে সে আমাদের আমি তো তিন চারজনের তো একদম যারা একদম আমার সাথে আমার সাথে ব্যক্তিগত যারা রিলেটেড ছিল তাদের তো রং মাখামাখি এগুলো তো আমি একটা কথা বলছি যে ফিউচার আমাদের সামনে অনেক কিছু নিয়ে আসবেন আমি একটা কথা আপনাকে বলবো সেটা হচ্ছে যে কোয়ান্টি বা দুর্ঘটনার বিষয়টা কিন্তু মুখ্য বিষয় না ইসলামে কয়েকজন ব্যক্তি সম্পরণ করছে যুদ্ধগুলোতে গুলোতে সেটা দেখার বিষয় না কিন্তু কোরআন যে একটা সামগ্রিক তহিদের বিপ্লব নিয়ে এসেছে এই বিপ্লবটা কতটুকু সাকসেসফুল হতে পেরেছে এটা কতটুকু মানব জাতির জন্য সমাধান হিসেবে সেটা তার অবস্থানকে তৈরি করতে পেরেছে এটা দেখার বিষয় এখানে আমাদের দেখার বিষয় মারা গেল এটা যে আমাদের জন্য বড় দেখার বিষয় মানসিক সংঘাতের একটা বেরুকল তৈরি হয়েছে এবং যে একটা সামগ্রিক ইসলাম বিপ্লবের জন্য যে আমরা একটা সুদূর পশে একটা যে চিন্তাভাবনা করছি এই জায়গার মধ্যে আমাদের আদর্শিক আমাদের আমাদের পরবর্তী গোলটাকে আমাদের নিয়োগটা কতটুকু সেতনাটা কতটুকু সক্রিয় এবং এই চেতনাটা আমাদের জনগণের মধ্যে এটা আমরা তাদের অন্তর এটাকে আমরা ওইভাবে সক্রিয় করতে পারছি এইটা দেখার বিষয় আমাদের আন্দোলনের কোয়ালিটি আসলে দেখার বিষয় আন্দোলনের বিভিন্ন জি জি জি জি এটা আমাদের আসলে যারা ইসলামপন্থী আমি দেখতে শুধু এটা বলতে চাই আজ আমাদের মধ্যে চিন্তার বিভিন্ন সে আজকে দুঃখজনক এটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা আদর্শিক জায়গাটাকে আদর্শিক বয়ানটাকে বয়ানটাকে শত্রু মিথ্য তত্ত্বের যে বয়ান ওয়লা বাড়ার যে বিষয়গুলো আমরা মনে হয় ওগুলোকে আমরা ওইভাবে কিন্তু এখনো জনগণের সামনে আনতে পারতেছি না আমাদের আমাদের রাজনৈতিক হওয়া উচিত আমার সর্বশেষ মেসেজ আপনাদের প্রতি এটাই যে আমাদের মূল যে তহিদের চেতনার জায়গাটা এবং যে ইসলামের সংগ্রামের যে দাওয়া জিহাদ নিয়া হিজরা এবং ওলা এই বিষয়গুলো বেশি আমাদের প্রমোট হওয়া উচিত এবং এই মেরুকরণটা আমি ব্যক্তিত্ব আমি আমরা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করি না আমরা পুরো আঞ্চল অন্ত অঞ্চল আন্তর্জাতিক পুরো এলাকা নিয়ে আমরা চিন্তা করি যে পুরো অঞ্চলে বসে ভবিষ্যৎ আসলে কোন যাবে আচ্ছা একটা এবার একটা প্রশ্ন করিফারেন্ট একটা আলোচনা সেটা হচ্ছে আপনার পাঁচই মেয়ে পাঁচই মেয়েটা একটা একটা ইতিহাস আমাদের একটা গর্ব করার মতো ইতিহাস যে আমরা তখন জালিমের বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিয়েছিলাম বাট পাঁচই মেয়ের পরে হেফাজত ইসলামের যে একটা এক্সপেক্টেশন থাকে মানুষের সেটা কিছুটা ভাটা পড়ছে আমি যদি বলি এই হেফাজত সেই না আমি বলতে চাচ্ছি মনে করেন কিছু অভিযোগ আসতেছে একদম সাধারণ মানুষের মন থেকে সাধারণ শিক্ষায় শিক্ষিত মুসলিম যারা বা একদম নর্মাল মুসলিমের কাছ থেকে তাদের কাছ থেকে একটা অভিযোগ একটা পার্সেপশন দাঁড়িয়ে গেছে এরকম যে कि सरकार दृढ़तर अवस्थान से पांच मे से आसमण किसद लास्ट दस हेफाजत गवर्नमेंट रिलेशनशिप डेवलप करी देखी আল্লা সফি যে কমি সনদ অনুষ্ঠানে আল্লাহি গেছেন অনেকে বলছেন এটা যদি কমি মাদ্রাসার সনদের বিষয় হয়তো তাহলে আল্লাহ কেন গেলেন উনি তো অনেক বই মাপের একজন উনি ওনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাইতে পারতেন তো এটা কি ইন্ডিকেট করতেছে যে হেফাজত আসলে পাচিমের বিষয়টাকে কাইন্ড অফ ভুলে গেল বা এটাকে তার আসলে সম্মান বা মর্যাদা না দিয়ে গভর্নমেন্টের গভর্নমেন্টের কন্ট্রোলে চলে যাচ্ছে কিনা এই ধরনের একটা আলোচনা এটা আসতেছে আমাদের ভাইদের মধ্যে থেকে মানুষের মধ্যে থেকে আহ এটাকে আসলে হচ্ছে কিনা বা আসলে হেফাজত কি তার অবস্থান থেকে সরে গেছে কিনা কম্প্রোমাইজ করছে কিনা এটা নিয়ে একটা জনমনে একটা সন্দেহ কিছু এর কারণে জিনিসটা সন্দেহটা হচ্ছে কমি সনদ এটা এটা প্লাস আরো ধরনের আরো কিছু বিষয়ে আমরা এরকম দেখি বা দেখা যায় অনেক সময় হেফাজত ইসলামের বা কমি আলম মুখে একটা উচ্ছ্বসিত প্রশংসা গভর্নমেন্টের এখন আমরা বিষয়টা এমন না যে একটা গভর্নমেন্ট ভালো কাজ করলে আমরা সেটা খারাপ বলবো সেটা আমরা বলতেছি না কিন্তু এই যে একটা প্রশংসা উচ্ছ্বসিত মন থেকে একটা প্রশংসা আসতেছে তখন তখন একটা সম্মান হয় যে আরে ওনারা তাহলে গভর্নমেন্টের সাথে এক হয়ে গেল আপনি আসলে মানুষের সামনে মানুষের এই অভিযোগ অভিযোগ বলতে পারে বা একটা সন্দেহ বলতে পারি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে উত্তর দিবেন দেখুন আমি দায়িত্বশীল এটা আমার পরিচয় কিন্তু তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম এবং আমি একজন মুসলিম আলেম মুসলিম দায়ী এটা আমার বড় পরিচয় এখানে আমাকে সত্য কথা বলতে হবে আমি হেফাজত পক্ষ হয়ে হেফাজতের কোনো মিথ্যাচার যদি হয়ে থাকে সেটাকে পশ্চাতে কোনো সুযোগ নেই এখানে সত্য কথা যেটা সেটা হলো যে হেফাজতের নামে যে সরকার সাথে যে রিলেশনের যে অভিযোগ আসছে এই অভিযোগগুলো এই অভিযোগ গুলোর যেভাবে প্রচার করা হচ্ছে তার কিন্তু আংশিক কিছু সত্যতার মত কিছু জিনিস দেখা গেল কিন্তু এখানে বাস্তবে যখন আমরা একটু পুরো বিষয়টা যখন দেখবো তখন এখানে বিষয়টা একটু ভিন্ন দিক থেকে আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে আমি একটু উদাহরণ দিলে বিষয়টা যেমন নাকি ধারাবাহিকতার একটা অংশ বিগত চার দল আমলে প্রধানমন্ত্রী আহ যখন ম্যাডাম খারতীজি যখন ছিলেন তখনই কিন্তু তার ক্ষমতার শেষ পর্বে শেষ বছর কমিশনদের স্বীকৃতির গ্যাজেট কিন্তু প্রকাশ হয় আওয়ামী লীগ সরকার জাস্ট এটা একটা রাজনৈতিক হাতিয়ার মাথায় করছে আওয়ামী লীগ সরকার সেটা এসে করলো এই আপনার সাত বছর বা আট বছরের মাথায় করলো তো এটা কিন্তু অতীতের ধারাবাহিকতার অংশ এবং আমি নিশ্চিত একথা বলতে পারবো যদি বিগত চার দল চার দলীয় জোট আমলে যদি গেজেট পাশ না হতো বা স্বীকৃতির প্রাথমিক আওয়ামী লীগ সরকার আমরা এটাকে মনে করছি এটা আওয়ামী হাতে জন্য এটা মোটো আওয়ামী লীগের জানানো নয় এটা আগেরই ধারাবাহিকতার এটা বহুদিনের একটা প্রয়াস ছিল এখানে যদি কর্মীরা যদি একটা তার অধিকার পেয়ে যায় সেটাকে আধাত কেন বলা হবে আপনার এই ছেলেদের ছাত্রদের দ্বারা মেনে সরকার তো এটাকে আর কি আঘাত বলা হবে বিভিন্ন সময় সরকার বিভিন্ন সংস্থাগুলো বা সংগঠনের বিষয় এখানে নাই আপনাদের এটা আমি স্বীকার করবো আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা রয়েছে আসলে হেমাত ইসলাম একটি সামাজিক দল ধর্মীয় এই স্পিরিচুয়াল একটু বেশি জামাত ইসলামী বা আওয়ামী লীগ বিএনপির মতো এখানে সাংগঠনিক সিস্টেমটা এখানে দুর্বলতাটা আমার স্বীকার করতে হবে যার কারণে আপনার প্রধানমন্ত্রীর মাহমুদ হ্যাঁ হুজুর না কেউ গেল হতো হুজুর হজরত সেটা গিয়েছেন তার ব্যক্তিগত উদ্যোগের জায়গা থেকে হুজুরের ওখানে যাওয়াটা কিন্তু এটা মনে করার কোনো অবকাশ নেই যে হেমত ইসলাম তার তেরো দফা মুস্তাকা দিয়ে আসছে আপনারা দেখবেন হেফাজার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ওই দিনে কিন্তু প্রধানমন্ত্রীর সাংগঠনিক দায়িত্বশীল তার সাথে সরকারের একটা যোগাযোগ হতে পারে বা একটা স্বজন হতে পারে সেটা কিন্তু একটা সংগঠনের সাথে যোগাযোগ ওইটাকে ধরা হবে না এখন পর্যন্ত সরকার আমাদের তিরিশ চল্লিশটা একটা মামলা কিন্তু সরকার কিন্তু প্রত্যাহার করে নেয় তাহলে এখানে আটাত এখানে এখনো আমাদের আমার নিজের রয়েছে এখনো যারা দায়িত্র সবাই কিন্তু এটা তাদেরকে বলা হবে যদিও তারা হয়তো সরকার জনগণের সিম্পেদের কারণে তাদেরকে হয়তো হয় করছেন না এবং আমাদের সম্মানের সেক্রেটারি জানা বাড়লাম এখনো তার হাতে পাসপোর্ট পান নাই তিনি এখন বিদেশ যেতে পারেন না ওমরাতে যেতে পারেন না তাহলে বিষয়টা এখানে তো আর একটা বিষয় এখানে আপনাদের স্বীকার করতে হবে সেটা আমি এই আল্লাহকে যে সমস্ত আতাত করে থাকে সেটা কিন্তু ইসলামের ইতিহাসে বারবার কিন্তু মোনাফিকি একটা চরিত্র সবসময় ছিল এনাফা চরিত্রের মাধ্যমে কিন্তু ইসলাম আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা নসুল হোসুল জামানি ছিল এ আন্দোলনও না এবং এই উপমহাদেশন নিজস্ব আর্থিক বা পারিপার্শ্বিক অথবা স্বার্থগত কিছু উদ্ধারের জন্য তারা ব্যক্তিগত জায়গা থেকে তার স্বার্থ জায়গা থেকে যদি সে করে থাকে এই দায়িত্ব তার ইয়ে কিন্তু আমাদের বৃহত্তর সংগঠনের উপরে সামগ্রীভাবে কিন্তু সংগঠনের যারা মূল যারা দায়িত্বশীল যারা মূল দায়িত্বশীল যারা এই একটি মানে সংগ্রামকে যারা আসল নিয়ে যেতে চায় ব্যক্তি বৃন্দ আলহামদুল্লাহ এখন তারা না থেকে মুক্ত রয়েছেন এবং কিছু ব্যক্তি যারা ঘৃণ হচ্ছে বা পথ থেকে বিচ্ছ্যুত হচ্ছে জাতি তাদের পরিচিতি স্পষ্ট এইগুলো কোনো আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারবে না এগুলো বিভিন্ন আন্দোলন হয়ে থাকে হতাশা হতাশার আন্দোলনের বড় ছিল মনেভেক তাতে আন্দোলন নিশ্চিত হয়ে যায়নি আমাদের আন্দোলন আত্মবাস সাথে লিপ্ত হয়ে থাকে অথবা অর্থনীতি স্বার্থের সাথে লিপ্ত হয়ে থাকে আমাদের আন্দোলন প্রভাবিত করবে না আমরা বলে দিচ্ছি যে ইতিহাসে ছিল তা থাকবে বর্তমানেও নেফাক একটি ভয়ঙ্কর উপসর্গ হিসেবে ইসলাম আন্দোলন গুলোতে বিদ্যমান থাকতে পারে শুধু শুধু হেবাজ সব ইসলামী দলগুলোতে সেটা কিন্তু বলা উচিত কথাটা এটা এমন না যে একদম আমি হেবাজ করি বিদায় এই সমস্ত কথা যাবো সেটা এরকম নয় এটা আমরা যারা করে তাদেরকে আমরা সতর্ক করছি এমন জনগণকে আশ্বস্ত করছি যে ওই জায়গাগুলো আমাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে আমাদের ইনশাআল্লাহ আচ্ছা আর প্রশ্ন ছিল যেহেতু সম্মান করতে পেরেছে কিনা পাঁচ মেয়ে যারা শহীদ শহীদ ভাই তাদের মর্যাদা সম্মান আসলে হেফাজতের ভূমিকাকে পালন করতে পারছে বা আসলে ভবিষ্যতে করতে পারবে কিনা আপনি কি মনে করেন হেফাজ ইসলামে যে সমস্ত ভাইয়ের সহবরণ করেছেন আমরা তো ব্যক্তিভাবে তাদের কাছে সহযোগিতা করার জন্য হেফজের ফ্রান্ড থেকে তাদেরকে ব্যাপক সহযোগিতা করা হয়েছে একটা কথা আমি আপনাকে আগে বলেছি যে একটা সাংগঠনিক দুর্বলতা এখানে আছে সেটা কিন্তু লুকানোর কোনো বিষয় না এই সংগঠনটা আসলে এই অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর মতো এত সুসংগঠিত না যার কারণে সাংগঠনিক কিছু দুর্বলতার কারণে কিছু কিছু বিষয় এখানে একটু আহ শূন্যতা সৃষ্টি হয় যেমন নাকি একটা সাধারণ বিষয় আতাতের উদাহরণ হিসেবে আসতেছে এই বিষয়গুলো আসলে সাংগঠনিক কিছু হয়তো দুর্বলতার কারণে অ্যাকচুয়ালি কিন্তু শহীদদেরকে যথাযথ শ্রদ্ধা করা হয়েছে মূল্যায়ন করা হয়েছে তবে তার যে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে তাদের শহীদদের পরিবারদের পরিবার গুলোকে দেখাশোনাকে দেখাশোনা তাদের পরিচর্যা তাদের খোঁজখবর তাদের সন্তানদেরকে একটা ফ্যামিলি আসা একটা সেবা আর একটা নিয়ে আসা তার যে একটা স্ট্রংলি একটা সাংগঠনিক একটা ধারা সেটা হতে একটা দুর্বলতা আছে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত উদ্যোগে হেফাজত ব্যক্তিরা কিন্তু তাদের খোঁজখবর রাখতেছেন আমরা খোঁজখবর রাখতেছি আমি একজন শহীদের নামে একটা মাদাসা দিয়েছি সেটাকে আমি নিজে তত্ত্বাবধান করি দেখাশোনা করি আর অনেক আমাদের দেখতেছেন আর একটা জিনিস আপনাকে আমরা সর্বাসে বলবো যে দেত কে বুঝতে হলে মূলত দেয়াবদ আন্দোলন চরিত্রটা বুঝতে হবে দেয়াব আন্দোলন এবং কমি আন্দোলনটা হচ্ছে একটা নির্মবিত্তের একটা নিরশিষ্ট হচ্ছে আন্দোলন যে কারণে এখানে মধ্যবিত্তের সংগঠনগুলোর মতো এখানে ওইভাবে সাংগঠনিক কাঠামো রাজনৈতিক একটা কাঠামো অর্থনৈতিক একটা কাঠামো এখানে খুব দুর্বল সেজন্য হয়তো অনেকগুলো সামাজিক রাজনৈতিক কাজগুলোকে সুচারুভাবে এখানে পরিচালনা এখানে করা যায় না তবে আপনারা আশা করি একটা বিষয় শেষে এটাও বলবো যে হেফাজত শুধু খালি সাংগঠনিক কিছু ব্যক্তির নাম না হেফাজত শুধু একটা সাংগঠনিক শুধু কাঠামোর নাম নয় হেফাজত জনগণের গণমানুষের বিশেষ করে আল এমলামা দিনদার যে সাধারণ তাপকাম ছাত্র শিক্ষক এদের যেটা গণসেন্টিমেন্ট এটা কিন্তু হেফাজত এটা কিন্তু আসল মূল হেফাজত যারা রক্তে দিয়েছে তারা আসলে হেফাজত যারা কারাগারে গিয়েছে তারা আসলে হেফাজত যারা এখনো নির্যাতনের বীর তারা আসলে হেফাজত যারা সাপোর্ণত্বরে একদম নিঃস্বার্থ তারা গিয়েছিল নির্ভর শ্রেণী তারা কিন্তু হেফাজত ওই জায়গা থেকে কিন্তু একটা বিরা সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ এবং অবশ্যই তাদের কাছে স্মরণীয় বরণীয় চরিত্র সবসময় তাদের কাছে মর্যাদার তাদের জন্য আইডল তাদের জন্য মডেল হিসেবে থাকবে ইনশাআল্লাহ রাজি বাকি আমি তো সাংগ্রহণে আয়োজন করছি আমরা দর্শক করান শিরোনামে শিরোনাম একটাই কিন্তু এরপর দিনের বেলা দুটি আমরা কাজকে ভাগ করেছি এবং আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রস্তুতির দাওয়াত আমরা আধ্যাত্মিক শারীরিক মানসিক সামাজিক সম্পর্ক এবং আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ ক্রান্তি লগ্নে একটা খুব সেন্সিটিভ বিষয়ে আপনারা আজকে আলাপ তুলেছেন আমি চাই যে এর মাধ্যমে কিছু সঠিক কথা সঠিক বার্তা জাতির কাছে পৌঁছন্য এবং আচ্ছা তাহলে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপনি আমাদের আছেন তাদের জন্য আমাদের সাথে থাকবেন আহ আমাদের ফেসবুক পেজ হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ফেসবুক ডট কম স্ল্যাশ দি মুসলিম গ্লাস এবং ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট দি মুসলিম